আলোচিত হবে বিগত পর্বে আমরা কথা বলেছি আলী রাদিয়াল সামরিক জীবন নিয়ে রসুল্লাহ আলাই সাল্লামের সময়ে তিনি যে সকল জিহাদে অংশগ্রহণ করেছেন সেই ঘটনাগুলো তাবুক যুদ্ধ পর্যন্ত আমরা আলোচনা সমাপ্ত করেছিলাম তার পরের ঘটনা আজকের আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ পরবর্তী সময়ের ঘটনা রসুল্লাহ সাল্লাম এবং পরবর্তী তিন খলিফার অধীনে আলী আনহুর মাদানী জীবন নাগরিক জীবন সেই ঘটনাগুলো রয়েছে আজকের পর্বে ইমাম আহমদ ইসমাইল আল কাদি আন এবং আবু আলী আনিসাবুরি তারা সকলেই বর্ণনা করে বলেছেন সাহাবিদের মধ্যে আলী আদি আল্লাহানহুর ব্যাপারে উত্তম সানদে যত বেশি সংখ্যক বর্ণনা এসেছে তেমনটি আর অন্য কোনো সাহাবির ব্যাপারে আসেনি এর কারণ কি সে প্রসঙ্গে ব্যাখ্যা করে ইবনে হাজার আল্লাহকলানী তিনি বলেছেন এর বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত এক নম্বর তিনি পরবর্তী সময়ের মানুষ অর্থাৎ আলিরাদি আল্লাহনহু যে সকল সাহাবি প্রথম দিকে মৃত্যুবরণ করেছিলেন তাদের তুলনায় পরবর্তী সময়ে দীর্ঘদিন জীবিত ছিলেন দুই নম্বর खोलाफा आशी दिन मध्य सवार शेषे तीन नम्बर तरह मतभेद आत्प्रकाश करम्बर विद्रोह दलगुलर आविर घटे आली अदियालहुर खिलाफतकाले एक कारणे साहबाइक राम बाकी मानुष्ठ आल फजिलत अधिक वर्णना करतें जान वीरुद्धवदीद वक्तव्यगुल खंडन जाए तब चार खीफार प्रत्येके उच्च मर्यादासपन्न छें যদি সত্য এবং ন্যায়ের ভিত্তিতে তাদের মর্যাদার তুলনা করা হয় তাহলে একজন ব্যক্তি কখনো তাদের ব্যাপারে আহলে সুনাত জামাতের অবস্থান থেকে বিচ্যুত হতে পারে না শুরুতেই এই উক্তির দিকে আমরা মনোযোগ আকর্ষণ করছি কারণ আজকের পর্বে আলিরাজিউল্লা আনহুর জীবনের যে সকল অধ্যায়গুলো সামনে রয়েছে সেখানে বিভ্রান্ত ফিরকার অনুসারীদের পক্ষ থেকে যে সকল বিভ্রান্তি এবং সংশয় আরোপ করা হয় সেগুলো খণ্ডনের আলোচনা রয়েছে কাজে আরও একবার আমরা ইবনে হাজার আল আসকালানী রহিমাউল্লা তার মন্তব্যটি স্মরণ করতে পারি তিনি বলেছেন চার খলিফার প্রত্যেকেই উচ্চ মর্যাদা সম্পন্ন ছিলেন যদি সত্য এবং ন্যায়ের ভিত্তিতে তাদের মর্যাদার তুলনা করা হয় তাহলে একজন ব্যক্তি কখনও তাদের ব্যাপারে আহলে সুনাতঅুল জামায়াতের অবস্থান থেকে বিচ্যুত হবে না সাহাবিদের ইতিহাস এবং জীবনী নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে এই আলোচনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিছক ঘটনা বর্ণনা করা এটা আমাদের উদ্দেশ্য নয় সেই ঘটনাগুলো এত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ যেগুলো কিয়ামত পর্যন্ত প্রাসঙ্গিক ফলে ব্যাখ্যা এড়িয়ে নিচক ঘটনা বর্ণনা করে যাওয়ার মধ্যে খুব বেশি উপকার লাভ করার সুযোগ নেই এই বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে আজকের পর্বে দুটি অংশ রয়েছে প্রথম অংশে রসুলুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের সময়ে আলীর আল্লাহওয়ানহুর মাদানী জীবনের সাতটি ঘটনা সংযুক্ত রয়েছে এরপর দ্বিতীয় অংশ রয়েছে তিন খলিফার অধীনে আলী রাধিয়াল্লাহওয়ানহুর মাদানী জীবনের বর্ণনা প্রথম অংশে যে সাতটি ঘটনা রয়েছে সেগুলো সংক্ষেপে আমরা উল্লেখ করে এরপর বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি সেই সাতটি ঘটনা হচ্ছে প্রথমত নবম হিজড়িতে আউকরাসির দিকের অধীনে আলীরা দিয়ালহু তিনি হজ পালন করেছেন সেই ঘটনা দুই নম্বরে রয়েছে নবম হিজড়ির শেষের দিকে নাজরান থেকে আগত খ্রিস্টান দলের বিরুদ্ধে মোবাহ্লার ঘটনা এরপর তিন নম্বর দশম হিজরিতে আলী দিয়াওয়ান হু ইএমএনে কাজী এবং দায়ী নিযুক্ত হলেন সেই ঘটনা চার নম্বর বিদায় হজে আলীর অংশগ্রহণ পঞ্চম গাদিরে খুমের ঘটনা ছয় নম্বরে রয়েছে বৃহস্পতিবারের ঘটনা এবং সাত নম্বর রসুলুল্লা সাল্লু আলাইসাল্লামের ওফাতের সময়ে আলীর ভূমিকা প্রথম ঘটনা বর্ণার দিকে আমরা যাচ্ছি নবম হিজড়িতে আউকর সিদ্দিক রাজি উত্তাহু তার অধীনে হজ পালন করার ঘটনা অষ্টম হিজরিতে আমরা জানি মক্কা বিজয়ী হয়েছিল তবে মক্কা বিজয়ের পরে প্রথম যে হজ অনুষ্ঠিত হয় তাতে আমির ছিলেন উত্তাবিবনে ওসাইদ রাজি আল্লাহানহু সেই হতে। মুশ্রিকরাও তাদের সব ধরনের জাহিলি রীতিনীতি সহকারে অংশগ্রহণ করতে পারত ফলে মুসলিমদের হজ এবং মুশ্রিকদের হজ এটা পৃথক করার খুব বেশি সুযোগ ছিল না পরের বছর নবম নবমিজরিতে রাসুল্লা সাল্লাই তিনি বললেন মুশরিকরা উলঙ্গ অবস্থায় কাবাতা অফ করে এই অবস্থায় তাদের সাথে আমি হজে অংশগ্রহণ করতে চাই না তবে তিনি সাহাবাইকরামদেরকে হজের অনুমতি প্রদান করলেন ফলে আবুকার স্তিদিকের অধীনে সাহাবাইকরামদের এক বিরাট দল হজের জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং তারা কুরবানির পশুগুলোকে সহকারে হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আবু কর সিদ্দিক যখন সাহাবায় ইকরামদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন এর কিছু সময় পর আল্লা সুবাহানাহাতলা সুরা তাওবা নাজিল করলেন এবং সেই সুরার মাধ্যমে আমরা জানি আল্লাহ সুবাহআলা মুর্শিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন যে কারণে এই সুরার আরেকটি নাম হচ্ছে সুরা বারাহ বা সম্পর্কচ্ছেদ আয়াত নাজিল করে আল্লা সুবাহতআ আল্লাহ জানিয়ে দিলেন যে সম্পর্কচ্ছেদ করা হলো আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে সেই মুর্শিকদের সাথে যাদের সঙ্গে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে কাজেই এই ঘোষণা পৌঁছে দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল ফলে রসুলাল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম আলী রাজিউল্লাহান্নকে ডাকলেন এবং তাকে নির্দেশ দিলেন যে তুমি দ্রুত গিয়ে আউরের কাফেলাকে ধরে ফেলো এবং তার সাথে যাও হজে অংশগ্রহণ করো এবং এই ঘোষণাগুলো প্রচার করে দিয়ে আসো এটা ছিল রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের নির্দেশ আলী রাজিউল্লাহান্ন তিনি রসুল্লাহ সাল্লাই সাল্লাম যে উঠনি ব্যবহার করতেন আল আদ্বা সেই উঠনির উপর আরোহণ করে গতিতে রওনা হয়ে গেলেন এরপর তিনি জুল হুজাইফা নামক স্থানে গিয়ে আউকার সিদ্দিকের কাফেলার সাথে একত্রিত হলেন ওদিকে আউআকার সিদ্দিক আলীর রাজিয়াল্লা ভাহানুকে এত দ্রুতগতিতে সেদিকে অংশগ্রহণ করতে দেখে তিনি ভাবলেন হয়তোবা হজের আমির পরিবর্তন করা হয়েছে কিনা না এ কারণে তিনি সরাসরি আলীকে প্রশ্ন করলেন আমির আউ মুর আপনি কি আমির হিসেবে এসেছেন নাকি মামুর বা অনুগত ব্যক্তি হিসেবে এসেছেন আলী বললেন লা মা না বরং মামুর হিসেবে আমি এসেছি এরপর আলীর তিনি তিনিও আবকরাস্তৃতিকের সঙ্গে সেই কাফেলায় শরিক হয়ে গেলেন এবং হজ সম্পাদন করলেন এরপর হজের সময় মুশ্রিকদের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা প্রদান করলেন এবং চারটি বিষয়ে ঘোষণা প্রদান করলেন এবং সেই চারটি বিষয় কী ছিল সেগুলো ছিল আমরা জানি প্রথমত এক নম্বর ঘোষণা করে দেওয়া হলো যে মুমিন ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না দুই নম্বর এখন থেকে আর কেউ ভবিষ্যতে উলঙ্গ অবস্থায় কাবাত অফ করতে আসতে পারবে না তিন নম্বর যাদের সঙ্গে রসুল উহামের চুক্তি রয়েছে সেগুলো নির্দিষ্ট মেয়াদের মধ্যে শেষ হয়ে যাবে এরপর সেগুলো আর নবায়ন করা হবে না চার নম্বর এই বছরের পর থেকে মুশরিকরা আর হজ করতে আসতে পারবে না এই ছিল চারটি ঘোষণা রসুলুল্লাহ সাল্লাহ আল্লাম তিনি কেন আলিরাদিয়াল্লাহ্নকে সেখানে পাঠিয়েছিলেন আরবের সেই সময়ের প্রচলিত কালচার বা রীতিনীতির মধ্যে একটি বিষয় ছিল এটি যে যদি কোনো ব্যক্তি যিনি প্রধান। তিনি যদি চুক্তি করতে চাইতেন অথবা কোনো চুক্তি বাতিল করতে চাইতেন তাহলে অবশ্যই তাকে সেখানে প্রথমত উপস্থিত হয়ে সেই ঘোষণা প্রদান করতে হবে এবং যদি তিনি কোনো কারণে উপস্থিত থাকতে না পারেন তাহলে তিনি যে পরিবার বা যে বংশের সদস্য সেই গোত্রের বা পরিবারের একজন ব্যক্তিকে সেখানে পাঠিয়ে দেওয়া হবে এবং তিনি অনুপস্থিত ব্যক্তির পক্ষে তার অবর্তমানে চুক্তি করা কিংবা চুক্তি বাতিলের ঘোষণা প্রদান করতে পারবেন পরিবার বহির্ভূত কোনো ব্যক্তির চুক্তি বাতিলের ঘোষণা সেই যুগে স্বীকৃতি ছিল না এবং সেটাকে কার্যকর বলে ধরা হতো না এই কারণে রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম তার অবর্তমানে আলীকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন এবং আমরা আরও লক্ষ্য করলে দেখতে পাই যে তাকে আমির হিসাবে পাঠানো হয়নি বরং মামুর হিসাবে পাঠানো হয়েছিল আউ বকর প্রশ্ন করেছেন আমির আউ মামুর আলী জবাব দিয়ে বলেছেন না বরং আমি একজন মামুর হিসেবে এসেছি এই ঘটনায় আমরা দেখতে পাই রাফিদেশিয়ারা তারা বলতে চায় জেরাসুল্লা সাল্ল্লা সাল্লাম তার অবর্তমানে আলীকে পাঠিয়ে দিয়েছেন সুতরাং আলী হবেন এই উমার পরবর্তী ইমাম বা খলিফা সুতরাং আলীর ইমামত এবং খিলাফতের পক্ষে তারা এই ঘটনাকে অপপেক্ষা করে দলিল হিসেবে উপস্থাপন করতে চায় যদিও এই ঘটনার মাধ্যমে কিছুতেই আলীর ইমামত বা খিলাফতের পক্ষে দলিল উপস্থাপিত হয় না ডক্টর মোহাম্মদ আবু সাহবা এই ঘটনার উপর মন্তব্য করে বলেছেন যে আমি বুঝি না কীভাবে তারা আউ করে সে কথাকে উপেক্ষা করতে পারে আবু বকর আলীকে প্রশ্ন করেছিলেন আপনি কি আমির হিসেবে এসেছেন নাকি মামুর হিসেবে এসেছেন সুতরাং আমিরের অধীনে মামুর কিভাবে নেতৃত্বের দাবিদার হতে পারে পরবর্তী ঘটনায় আমরা যাচ্ছি নবম হিজ্রীর শেষের দিকে মুবাহালার ঘটনা মুবাহালা এই শব্দের অর্থ হল প্রতিপক্ষকে ধ্বংসের অভিশাপ দিয়ে আল্লাহর কাছে বিনিতভাবে প্রার্থনা করা দোয়া করা মুবাহালার উদ্দেশ্য হচ্ছে যিনি মুবাহায় অংশগ্রহণ করবেন এবং মুবাহালার আহ্বান করবেন তার নিজের আন্তরিকতা এবং সত্যবাদিতা প্রমাণ করা এবং প্রতিপক্ষকে মিথ্যাবাদী প্রমাণ করা সাধারণভাবে যে কোনো একটি বিতর্কে যখন সমস্ত যুক্তিতর্ক উপস্থাপন করা শেষ হয়ে যায় এবং সেখানে নতুন করে আর কোনো কিছু বলার প্রয়োজন থাকে না এরপরেও যদি প্রতিপক্ষ সত্য মানতে অস্বীকার করে সেই অবস্থায় প্রত্যেক পক্ষ প্রতিপক্ষকে মিথ্যাবাদী সাব্যস্ত করে আল্লাহ সুতালার কাছে দোয়া করেন যারা মিথ্যাবাদী তাদেরকে যেন আল্লাহ তাল্লাহ ধ্বংস করে দেন এটাই হচ্ছে মুবাহালা। মুবাহেলা রসুল্লাস্লা সাল্লাম মুবাহ্লা সেই ঘটনা আমরা দেখতে পাই নাজরান থেকে আগত প্রতিনিধি দলের ব্যাপারে সংঘটিত হয়েছিল নাজরানে ছিল খ্রিস্টানদের একটি বিরাট নগরী এবং সেটি তিয়াত্তরটি গ্রামের বা পল্লীর সমন্বয়ে গঠিত একটি বিরাট জনপদ ছিল এবং বর্তমান মদিনা থেকে দক্ষিণ দিকে প্রায় বারোশো কিলোমিটার দূরে ইয়েমেনের সীমান্তে অবস্থিত জনপদ হচ্ছে নাজরান সেখানে প্রায় এক লক্ষ যোদ্ধা ছিল কাজেই সেটি ছিল একটি বেশ গুরুত্বপূর্ণ জনপদ রাসুলুল্লা সাল্লু আলাইস্লাম নবম হিজরিতে তাদেরকে ইসলামের আহ্বান দিয়ে চিঠি পাঠালেন তিনি তাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন এভাবে তিনি লিখেছেন বাদ। বিহারপি ওয়াসালাম আম্মাদ আমি তোমাদেরকে মানুষের ইবাদত থেকে মানুষের গোলামি থেকে আল্লাহর ইবাদতের দিকে আল্লাহর গোলামীর দিকে আহ্বান করছি মানুষের কর্তৃত্বের অধীনে থাকা থেকে আল্লাহর কর্তৃত্বের অধীনে আসার দিকে তোমাদেরকে আহ্বান করছি আর যদি তোমরা এটাকে অস্বীকার করো তাহলে জিজিয়া প্রদান করো অথবা তোমাদের প্রতি যুদ্ধের ঘোষণা রইল ওয়া সালাম রাসুলুল্লাহ সাল্লাহামের কাছ থেকে এই পত্র লাভ করার পর নাজরানের খ্রিস্টান জনপদের মধ্যে হুলস্থূল পড়ে গেল তারা তাদের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে সাক্ষাতের জন্য মদিনায় এসে উপস্থিত হলো কিন্তু তার এমন একটি অবস্থায় আসলো যে অহংকার প্রকাশ পায় এই ধরনের পোশাক তাদের পোশাকগুলো মাটিতে টেনে হিঁচড়ে ঝুলিয়ে দিয়েছিল সেই প্রলম্বিত হেঁচড়ানো কাপড় পরে তার এসেছিল হাতে স্বর্ণের অলঙ্কার ছিল বালা কিংবা আংটি এগুলো পরে তার এসেছিল আসার পর রাসুল্লাহ সাল্ল্লাসাল্লামের সঙ্গে তারা সাক্ষাৎ করলো সালাম দিল কিন্তু রাসুল্লাহ সাল্লু আলাইসালাম তাদের সেই বেশভূষা দেখে তাদের দিকে ফিরেও তাকালেন না সালামের জবাব পর্যন্ত দিলেন না এবং কোনো কথার জবাব দিলেন না সেই প্রতিনিধি দল তারা বুঝতে পারল না যে আসলে তাদের সমস্যা কি এরপর তারা ওসমান ইবনে আফান রাজিউল্লা ওয়ানহু এবং আব্দুর রহমান ইবনী আউফের কাছে আসলো ব্যবসায়িক কারণে তাদের সঙ্গে আগে থেকেই তাদের পরিচিতি ছিল এবং তারা বললো যে আমরা এসেছি কিন্তু তিনি আমাদের সালামের জবাব দিচ্ছেন না এবং কোনো কথার জবাব দিচ্ছেন না এই অবস্থায় আমরা কি করতে পারি এরপর তারা দুইজন আলি ইবনী আবিতালিবের কাছে তাদেরকে পরামর্শ চাইতে বললেন এবং আলি ইবন আবি তালিব তিনি বললেন তাদের সেই ঝুলিয়ে দেওয়া আলখাল্লা এবং স্বর্ণের অলঙ্কারগুলো রেখে তারা রাসুল্ল্লাহ সাল্লাহসাল্লামের সামনে যাক সাধারণ পোশাক ধারণ করুক তারা সেভাবে গেল এরপর রাসুল্লাহ সাল্ল্লাহলাম তাদের সালামের জবাব দিলেন তাদের সঙ্গে দীর্ঘ সংলাপ বিনিময় করলেন রাসল সাল্লি সাল্লাম তাদেরকে বললেন তিনটি বিষয় তোমাদেরকে ইসলাম থেকে বিরত্ব রেখেছে ক্রুশের পূজা করা শুক্র ভক্ষণ এবং তোমাদের ধারণা অনুসারে ঈশাকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে নেওয়া তাদের মধ্যে এই বিষয়ে প্রচুর তর্ক হয় এবং শেষ পর্যন্ত এটি একটি ঝগড়ার দিকে রূপান্তরিত হয় তারা তাদের এক একগুইমের উপর অটল থাকে এবং বলতে চায় এবং বলে যে কিভাবে পিতা ছাড়া একজন সন্তান বা পুত্র জন্ম করতে পারে এরপর নিশ্চয়ই আল্লাহ নিকট ঈশা দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো তিনি তাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন এরপর যখন তাকে বলেছেন হও হয়ে গেছে তিনি বলেছেন কুন হাও এবং তা হয়ে গেছে আল তাকুম মিনাল আল্কুমের আমার রব যা বলেন তাই যথার্থ সত্য কাজে তোমরা সংশয়বাদী হও না কিন্তু এই দলিলের পরেও দেখা যাচ্ছে যে তারা তাদের এক গোইমের উপরে অটল ছিল ফলে সেই অবস্থায় যুক্তিতর্ক পেশ করা বা বিতর্কের আর কোনো অবকাশ ছিল না তখন রাসুল্ল সাল্লু আল্লাহ সাল্লাম মোবাহাল্লা করলেন অর্থাৎ আল্লাহ সব তাল্লাহর কাছে দোয়া করলেন যে প্রতিপক্ষ তারা যদি মিথ্যাবাদী হয় যেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন সেই ঘটনা উল্লেখ করে আল্লাহ সুবাহতআ আল্লাহ কোরআনে বলেছেন بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ فَقُلْ تَعَالَوْ نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ এরপর তোমাদের নিকট সত্য প্রকাশিত হওয়ার পরেও যদি কেউ এই বিষয়ে বিবাদ করে তাহলে বলো এসো আমরা ডেকে নেই আমাদের পুত্রদেরকে এবং তোমাদের পুত্রদেরকে এবং আমাদের স্ত্রীদেরকে এবং তোমাদের স্ত্রীদেরকে এবং আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে এরপর চলো আমরা সবাই মিলে দোয়া করি এবং তাদের প্রতি আল্লাহর অভিশাপ করি যারা মিথ্যাবাতি রসুদুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম এরপর মুবাহ্লা করার জন্য যখন আসলেন তখন তিনি তার সাথে হাসান হুসাইন আলী রাজি আল্লাহনহু এবং ফাতিমা রাজি আল্লাহাল আনহা তাদেরকে নিয়ে একত্রিত হলেন এবং প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করে আহ্বান করে বললেন যখন আমি দোয়া করব তখন তোমরা বলবে আমিন এই অবস্থার পর নাজরান থেকে আগত সেই প্রতিনিধিরা ভয় পেয়ে গেল কারণ তারা জানল তারা বুঝতে পেরেছিল যারা সোল্ল্লা সাল্লু আল্লাহ সাল্লাম তিনি সত্য সত্যনবী এবং সত্য নবীর সঙ্গে চ্যালেঞ্জে নামলে এর পরিণাম খুবই ভয়াবহ এবং যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহর ভভিশাপ আসে তারা ধ্বংস হয়ে যায় ফলে শেষ পর্যন্ত তারা এই চ্যালেঞ্জ বা মোবাহলায় নামতে অস্বীকৃতি জানালো এবং জিজিয়া প্রদানের শর্তে রাজি হয়ে গেল এই ঘটনায় আমরা দেখতে পাই আল্লা মাহমাতা বলেছেন কোরআনে উল্লেখ করেছেন আনা আনা, ওয়া ওয়া ওয়া আনফুসানা ফাকুলতাুম অর্থাৎ যদি এরপরেও তোমাদের সঙ্গে তারা বিবাদ করে তাহলে বলেও তাহলে বলো এসো আমরা ডেকে নেই আমাদের পুত্রদের তোমাদের পুত্রদের আমাদের স্ত্রীদের তোমাদের স্ত্রীদের ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম এবং আমাদের নিজেদের এবং তোমাদের নিজেদেরকে এই আয়াতের অপপেক্ষা ঘটিয়ে রাফি এশিয়ারা তারা বলতে চায় যে এখানে বলা হয়েছে আনফুসানা অর্থাৎ আমাদেরকে এর মাধ্যমে তারা বলে যে এবং রাসুল উল্লা সাল্লাসাল্লামকে বলে ঘোষণা করা হয়েছে শুধুমাত্র তাদের মধ্যে নবুয়তের পার্থক্য তারা এই আয়াতকে ব্যবহার করে আলী রাজি আল্লাহনুর খিলাফত এবং ইমামতের পক্ষে দলিল প্রদান করে অথচ আমরা দেখতে পাই সুন্নি তারা এই সংশয় নিরসন করেছেন এবং তারা আলোচনা করে বলেছেন যে এখানে এই শব্দটি ব্যাপক অর্থে প্রযোজ্য এই পক্ষে তারা কোরআনের অন্যান্য স্থানে উল্লেখিত আয়াতগুলোকে উপস্থাপন করেছেন যেখানে এই শব্দটি ব্যবহার করা হয়েছে যেমন কোথাও এসেছে আনফুসিকুম আনফুসিহিম আনফুসাকুম ইত্যাদি তার আয়াতের অর্থ প্রসঙ্গ এবং ভাষাগত অর্থ ব্যাখ্যা করে বলেছেন যে মূলত এখানে রসুল্লাহ সাল্লাস্লামের দোয়াকে উপস্থাপন করা হয়েছে যা তিনি তার আত্মীয়দের উপস্থিতিতে করেছিলেন আনফুসানা এই শব্দের মাধ্যমে আল্লাহ রসুলের সঙ্গে আলীকে শাসক হিসাবে কখনোই একত্রিত করা হয়নি এর মাধ্যমে কিছুতেই আলীর ইমামত বা খিলাফত নির্দেশিত হয় না সাধারণ ভাষার রীতি থেকে আমরা দেখি আরবরা সেই সময়ে তাদের কালচারে একটি কমন প্র্যাকটিস ছিল এটা যে তাদের নিকটাত্মীয় তাদের গোত্রের লোক চাচাতো ভাই বা দিনী ভাই তাদেরকে বোঝানোর জন্য আনফুস বা আনফুসানা ইত্যাদি শব্দ ব্যবহার করত এর অর্থ কখনোই এমন নয় যে শাসক বা কর্তৃত্বশীল হিসেবে আলী এবং রাসুল্ল সাল্লু আলু সাল্লামকে সেখানে একত্রে বোঝানো হয়েছে এই আয়তের মাধ্যমে পরবর্তী আমির বা শাসক হিসেবে কিংবা ইমাম বা খলিফা হিসেবে আলীকে নিযুক্ত করার পক্ষে কোনো দলিল নেই আহলে সুন্না ওলামা একরাম এই বিষয়ে দীর্ঘ আলোচনা পেশ করেছেন তারা অন্যান্য আয়াতগুলোকেও এখানে দলিল হিসেবে উপস্থাপন করেছেন তার মধ্যে একটি আয়াতকে তারা উল্লেখ করে বলেছেন সেই আয়াত যেখানে আলতু মহামতওয়ালা বলেছেন লকাদ জা আকুম রাসুল উম মিন আনফুসিকুম এখানে বলা হয়েছে মিন আনফুসিকুম এখানে আনফুসিকুম শব্দের মাধ্যমে তোমাদের শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে মক্কাবাসীদের কথা এবং মক্কাবাসী মক্কার কুরাইশদের কথা বলা হয়েছে এখন এমন কেউ কি আছে যে বলবে যে আনফুসিকুম শব্দের মাধ্যমে মক্কার কাফিরদের সত্তার সঙ্গে আল্লাহ রসুলের সত্তাকে একত্রিত বা অবিচ্ছেদ্য বলে ঘোষণা করা হয়েছে এই ধরনের বিভ্রান্ত বক্তব্য থেকে আল্লাহ আল্লাতাল আমাদেরকে মাফ করুন সুতরাং মুবাহালার সে আয়াতের মাধ্যমে আলীর ইমামত বা খিলাফতের পক্ষে কোনো দলিল উপস্থাপিত হয় না পরবর্তী ঘটনা দশম হিসেবে আলী ইয়েমেনে কাজী এবং দায়ী নিযুক্ত হলেন সেই ঘটনা রসুল্ল্লাহ সাল্লাহ সাল্লাম প্রথমে ইয়ে মেনে খালিদ ইবনু ওয়ালিদকে প্রেরণ করেছিলেন এরপর তিনি আলী রাধিয়াল্লাহুকে সেখানে ইসলামের দাওয়াতের জন্য এবং দিনের প্রচারের জন্য তাজি এবং দায়ী হিসেবে প্রেরণ করেছিলেন আলী রাদিয়াল্লাহু তিনি নিজে সেই ঘটনার বিস্তারিত বর্ণনা প্রদান করেছেন তিনি বলেছেন রসুলাল্লাহ সাল্লাইসাল্লাম যখন আমাকে ইয়ে প্রেরণ করলেন তখন আমি বললাম ইয়া রসুল্লাহ আপনি আমাকে আমার থেকে বয়স্ক ব্যক্তিদের কাছে প্রেরণ করছেন অথচ আমি কম বয়স্ক এবং বিচারেও আমার তেমন একটা অভিজ্ঞতা নেই আলী রাজি আল্লাহনু বলছেন এরপর রসুল্লা সাল্লাম আমার পক্ষে হাত রাখলেন এবং দোয়া করে বললেন আল্লাহ ইয়ালীকালিকা তাকাল কদা তিনি দোয়া করে বললেন ইয়া আল্লাহ তার জিহুবাকে সুসংহত করুন তার হৃদয়কে মজবুত করুন হে আলী যখন তুমি কোনো বাদী বিবাদী নিয়ে বসবে তখন দুই পক্ষের কথা না শুনে বিচার করবে না এটা করলে বিচার তোমার জন্য সহজ হয়ে যাবে আলী রাজি আল্লাহানহু এরপর বলেন যে এরপর আমি কখনো বিচারের কাজে বিব্রত কিংবা কোনো কাঠিন্যের মুখোমুখি হইনি রসুল্লাহ সাল্লাহুল ইসলাম আলী রাজি তোল্লাহানাহু সম্পর্কে অন্য হাদিসে বর্ণনা করে বলেছেন ওয়াকদাহুম আলী তাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ বিচারক ছিলেন আলী ইবনে আবি তলিব রাজি আল্লাহানহু আলী রাজিআলা তোলাহুর ইলম এবং বিজ্ঞতা এ প্রসঙ্গে বিভিন্ন বর্ণনা রয়েছে সাহাবাইকেরামদের মধ্যে শ্রেষ্ঠ যারা জ্ঞানী সাহাবি ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আলী ন্যাবিত আলিব রাদি আল্লুতাল আনহ বিচারের কাজে তার দক্ষতা সম্পর্কে অসাধারণ বিভিন্ন বর্ণনা রয়েছে সেগুলো আমরা বিভিন্ন স্থানে উল্লেখিত দেখতে পাই তবে এর অর্থ এই নয় যে আলীর জ্ঞান বা ইলমের জন্য কোনো জাল হাদিসকে ব্যবহার করা হবে এবং সেটা আমরা যাচাই না করেই বর্ণনা করতে শুরু করব যেমন আমরা দেখতে পাই অনেকেই আলিরাদি আল্লাত্নহুর মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলে থাকেন যে তিনি জ্ঞানের দরজা বা সেই হাদিসটিকে তারা উল্লেখ করেন কিন্তু যারা হাদিসের ওলামা একেরাম তারা সেই বর্ণনাটি সম্পর্কে হাদিসের বিশুদ্ধতা সম্পর্কে তারা কি মন্তব্য করেছেন আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা এই বর্ণনাটি ত্রুটিপূর্ণ এবং ইমাম বুখারি এটাকে প্রত্যাখ্যান করেছেন ইয়াহিয়া ইবনে মাইন তিনি এই বর্ণনা সম্পর্কে বলেছেন এর কোনো ভিত্তি নেই ইবনে জাউজি তিনি এই হাদিসটিকে উল্লেখ করেছেন আল মাউজুয়াদ বা জাল বর্ণনাসমূহ সেখানে ইমাম নওয়বি এবং ইমাম জাহাবি তারা বলেছেন এটি একটি জাল বর্ণনা শাহেখ আলবানি রাহিমাউল্লাহ তিনিও বলেছেন যে আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা এটি একটি জাল বর্ণনা আলী রাজিউজ্লাহ তিনি একজন জ্ঞানী সাহাবি ছিলেন মুস্তাহিদ ছিলেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার মানে এই নয় যে জাল হাদিস দিয়ে তার ফজিলত বা মর্যাদা বর্ণনা করতে হবে প্রথম পর্বে আলীরদিয়া আনহুর চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনায় তার জ্ঞান এবং বিজ্ঞতার কিছু আলোচনা আমরা যুক্ত করেছিলাম রসুলুল্লাহ সাল্লাসাল্লাম তিনি আলী আনহু বিচারবোধ বিজ্ঞতা এবং বিচক্ষণতার প্রশংসা করে বলেছেন ও আক দোয়াহুমা আলী তাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ বিচারক হচ্ছেন আলী ইবন আবি তোলিব রাজি আল্লাহ তাহু পরবর্তী ঘটনা বিদায় হজে আলী রাজি আল্লাহ আনহু তিনি করলেন যখন তিনি জানতে পারলেন রসুল্ল সাল্লাইসাল্লাম তিনি হজে যোগদান করছেন সেই অবস্থায় তিনি ছিলেন ইয়েমেনে এবং ইয়েমেন থেকে এসে তিনি আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের সঙ্গে হজে অংশগ্রহণ করেন এবং হজের সম্পূর্ণ আনুষ্ঠানিকতা তিনি পালন করেন পঞ্চম ঘটনা গাদিরে খুমের ঘটনা এই ঘটনাটি বিভিন্ন কারণে বেশ গুরুত্বপূর্ণ ফলে এই ঘটনার উপর কিছুটা লম্বা সময় ধরে আমরা আলোচনা পেশ করতে যাচ্ছি গাদিরে খুম অবস্থিত মক্কা এবং মদিনার মাঝে আলজুহুফা জুহা নামক স্থানে এবং রাবিক থেকে ২৬ মাইল দূরে বর্তমানে এই স্থানটিকে বলা হয়ে থাকে আল এবং এখানে রসুলুল্লাহ সাল্লাম তিনি হজ থেকে মদিনায় ফেরার পথে একটি ভাষণ প্রদান করেছিলেন এবং সেখানে আলীর মর্যাদা বর্ণনা করেছিলেন গাজি এখন যেখানে অবস্থিত সেই স্থানটি আলজহুপা নামক স্থানে যা কিনা মক্কা থেকে প্রায় আড়াইশো কিলোমিটার বা ২৫০ কিলোমিটার দূরে কাজেই যারা বলেছেন যে এখানে এই স্থান থেকে হাজিরা পৃথক হয়ে নিজ নিজ এলাকার দিকে রওনা হন এটি সঠিক নয় হাজিদের একত্রিত হওয়ার স্থান হচ্ছে মক্কা এবং পৃথক হয়ে যাওয়ার স্থানও হচ্ছে মক্কা মক্কা থেকে আড়াইশো কিলোমিটার দূরে কোনো স্থান থেকে তারা পৃথক হবেন এটি সঠিক নয় মক্কাবাসীরা মক্কায় রয়ে যান তায়াহবাসীরা তাইয়েফে চলে যান ইয়েমেনের বাসিন্দারা ইয়েমেনে ফেরত যায় এবং ইরাকের বাসিন্দারা ইরাকে চলে যায় এরপর আরবের অন্যান্য গোত্রগুলো হদ শেষ হওয়ার পর নিজ নিজ এলাকায় রওনা হয়ে যায় প্রত্যেকেই যখন নিজের ভূমির উদ্দেশ্যে রওনা হয়ে যায় হদ সমাপ্ত করার পরে সেই অবস্থায় যখন মদিনা ফেরত আসা হচ্ছিল তখন রাসুল উল্লাহ সাল্লাইলামের সাথে মদিনাবাসীর ছাড়া আর কেউ ছিল না তাদেরকে উদ্দেশ্য করেই রাসুল্লাহ সাল্লাইসাল্লাম এই ভাষণ প্রদান করেছিলেন সুতরাং এটি শুধুমাত্র মদিনাবাসীদের সাথে সম্পর্কযুক্ত রসুল্লা সাল্লুসাল্লাম মক্কায় অবস্থানকালে কিংবা বিদায় হজ চলাকালীন সময়ে কিংবা আরাফার দিনে এই ভাষণ প্রদান করেননি বরং তিনি এই ঘটনাকে বিলম্বিত করেছেন এবং গাজিরে খুমে উপস্থিত হয়ে তিনি সেখানে আলীর মর্যাদা বর্ণনা করেছিলেন এখন কী ঘটনা ঘটেছিল কেন যাত্রা যাত্রাবিরতি ঘটিয়ে আলীর মর্যাদা বর্ণনা করতে হয়েছিল এর বেশ কিছু পটভূমি বা কারণ রয়েছে অন্যতম কারণ হলো যখন বিদায় হজ অনুষ্ঠিত হল তখন আলী ইয়েমেন থেকে এসে হজে যোগদান করলেন এবং তার সাথে কুরবানির পশুগুলোকে নিয়ে আসলেন তিনি একটি বাহিনীর সাথে ছিলেন সারিয়া বা অভিযানে ছিলেন তিনি যখন হজে যোগদান করলেন সেই অবস্থায় তার অবর্তমানে আরেকজন ব্যক্তিকে বাহিনীর অস্থায়ী আমির নিযুক্ত করলেন এবং নিজে দ্রুত মক্কায় গিয়ে রসুল্ল সাল্লামের সঙ্গে একত্রিত হলেন ওদিকে আলীর অবর্তমানে যিনি নতুন আমির হলেন তিনি সাদাকার কাপড়গুলো থেকে কিছু উৎকৃষ্টমানের পোশাক বা কাপড় বাছাই করে সেগুলো লোকেদের মধ্যে বন্টন করে দিলেন সেই বাহিনীটি যখন মক্কার কাছাকাছি এসে উপস্থিত হলো আলী তাদেরকে এগিয়ে আনতে গেলেন বা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং তিনি গিয়ে দেখেন যে যে কাপড়গুলো সাদাকর কাপড় ছিল সেগুলো বন্টন করে দেওয়া হয়েছে এবং বাহিনীর প্রত্যেকে সেগুলো গায়ে জড়িয়ে বসে আছে ফলে স্বাভাবিকভাবে তিনি অসন্তুষ্ট হলেন এবং তিনি সহকারীকে বললেন যে দুর্ভোগ তোমার জন্য তুমি এটা কী করেছো সেই ব্যক্তি জবাব দিয়ে বললেন যে আমি তাদেরকে এই উত্তম পোশাকগুলো প্রদান করেছি যেন তাদেরকে দেখতে ভালো দেখায় সুন্দর দেখায় এবং তারা এখানে এসে বাকি লোকেদের সঙ্গে মিলিত হবে আলী বললেন দুর্ভোগ তোমার জন্য রসুলুল্লা সাল্লা ইসলামের সঙ্গে সাক্ষাতের পূর্বেই এই পোশাকগুলো খুলে আবার আগের স্থানে রাখো বা সেগুলো ফেরত নাও জমা নাও আলীর সহকারী সেই পোশাকগুলো আবার ফেরত নিলেন এবং অন্যান্য পোশাকের সঙ্গে সেগুলো আবার জমা রাখলেন স্বাভাবিকভাবেই এই ঘটনার পর বাহিনীর লোকেরা তারা কিছুটা অসন্তুষ্ট হলো এবং তারা মনে করল যে এটা ছিল একটি অপ্রয়োজনীয় কৃচ্ছতা সাধন বা এর কোনো প্রয়োজন ছিল না একবার এক পোশাক বন্টন করে দেওয়া হয়েছে সেটা তারা গায়ে জড়িয়ে ফেলেছে এরপর আবার সেটাকে ফেরত নেওয়া হয়েছে কাজেই এই ব্যাপারে তারা নানা রকমের কথাবার্তা মন্তব্য এবং অভিযোগ করতে শুরু করলো এমনি কাসির রহেমাউল্লাহ তিনি বলেছেন বাহিনীর মধ্যে আলীর সেই সিদ্ধান্তের ব্যাপারে অনেক কথা হচ্ছিল অভিযোগ হচ্ছিল কারণ তিনি তাদেরকে জাকাতের উট ব্যবহার করতে নিষেধ করেছেন বিরত রেখেছেন এবং সহকারী আমির যে পোশাক বন্টন করে দিয়েছিলেন সেগুলোকে আবারও ফেরত নেওয়া হয়েছিল এ ব্যাপারে আল্লাহ সবচেয়ে ভালো জানেন সুতরাং সেই বাহিনীর লোকেদের মধ্যে এই বিষয়ে নানা রকমের কথা এবং মন্তব্য চলছিল তাদের মধ্যে এই বিষয়ে বেশ কিছু অসন্তুষ্টি ছিল পরবর্তীতে যখন হজ শেষ হল হজের আনুষ্ঠানিকতা শেষ করে যখন রাসুল্লাস্লাম মদিনায় ফেরত যাচ্ছিলেন তিনি গাদিরে খুব অতিক্রম করছিলেন সেখানে তিনি যাত্রাবিরতি ঘটালেন এবং লোকেদের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং আলীর কাজকে সমর্থন করলেন এবং মানুষদের মধ্যে তার মর্যাদা নিশ্চিত করলেন এবং তার গুণাবলীর দিকে তাদেরকে ইঙ্গিত করলেন যেন সাধারণ মানুষের মনে যে অসন্তুষ্টি জমা হয়েছে সেগুলো দূর হয়ে যায় অপসারিত হয়ে যায় এ প্রসঙ্গে আমরা দেখি যে রাসুল্লাহ্লাহিস্লামের কাছে এসে লোকের অভিযোগ পেশ করেছিল বুরাইদা আসলামের আদিয়াল্লাহ তিনি রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে এসে কিছু অভিযোগ পেশ করলেন এবং অভিযোগগুলো ছিল ইয়েমেন এস এই বাহিনীর গণিমত বন্টন সংক্রান্ত বিষয়ে রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম এই অভিযোগের কারণে অসন্তুষ্ট হলেন তার চেহারা রং পরিবর্তন হয়ে যায় এরপর তিনি বললেন ইয়া বুরাইদা আলাস্তু আউলা বিল মিনিনা মিন আনফুসিহিম হে বুরাইদা আমি কি মুমিনদের কাছে তাদের নিজেদের সত্তার থেকেও অধিক নিকটতর নই বুরাইদা বললেন হ্যাঁ তখন রসুল্লাহ সাল্লাহ আল্লাহিসাম বললেন মানকুন্তু মাউলা ফা আলি মাউলা। আমি যার বন্ধু আলিও তার বন্ধু ইমাম মুসলিমবাদে অন্যান্য ওলামায়কেরাম যেমন তিরমিজি আহমদ নাসাই আল হাকিম তারা উত্তম সনদে এই বর্ণনাটি উল্লেখ করেছেন রসুল্ল সাল্লাম বলেছেন আমি যার মাওলা আলিও তার মাওলা অর্থাৎ আমি যার বন্ধু আলিও তার বন্ধু প্রসঙ্গ পরিস্থিতি এবং প্রেক্ষাপট থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে সেই বাহিনীর মধ্যে যখন আলীর রাজি তালসের সিদ্ধান্তের ব্যাপারে কিছু অসন্তুষ্টি বা অভিযোগ সৃষ্টি হয় সেই নেতিবাচক অনুভূতিগুলোকে দূর করার জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম এই মন্তব্য করেছেন এই ঘটনার আরেকটি বিস্তারিত বর্ণনা এসেছে ইমাম মুসলিম রাহিমাউল্লাহ তার হাদিসের গ্রন্থে জায়দ ইবনী আরকাম তিনি এই হাদিসের বিশুদ্ধ বর্ণনা উপস্থাপন করেছেন সেখানে বলা হয়েছে জায়দ ইবনে আরকাম তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম মক্কা এবং মদিনার মধ্যবর্তী খোম নামক জলাশয়ের কাছে দাঁড়িয়ে লোকেদের সামনে ভাষণ দিলেন আল্লাহর প্রশংসা এবং সানা বর্ণনা শেষে তিনি ওয়াজ নসিহত করলেন এবং বললেন সাবধান হে লোকসকল আমি একজন মানুষ অচিরেই আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেস্তা বা দূত আসবে এবং আমি তার ডাকে সারা প্রদান করব। এরপর তিনি বললেন তোমাদের কাছে আমি দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি এর প্রথমটি হচ্ছে আল্লাহর কিতাব এতে হৃদায়ত এবং নূর রয়েছে সুতরাং তোমরা আল্লাহর কিতাবকে অবলম্বন করো শক্ত করে একে ধরে রাখো এরপর তিনি কোরআনের প্রতি আগ্রহ এবং অনুপ্রেরণা প্রদান করলেন এরপর রসুল্লাহ সাল আলু আসলাম বললেন ওয়াহলি বাইত কি রকুমুল্লাহ হাফি আহলে বাইত এবং আমার আহলে বাইত আমার পরিবার তাদের ব্যাপারে তোমাদেরকে আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি এভাবে রসুলুল্লাহ সাল্লাহ আলু ইসলাম তিনবার এই কথা বললেন যে আমার পরিবার আমার আহলে বাইত তাদের ব্যাপারে তোমাদেরকে আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি হুসাইন রাজি আলাহ্নান্ন তিনি জায়দ ইব নারকামের থেকে এই বর্ণনা শুনছিলেন তিনি প্রশ্ন করলেন কারা রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের পরিবার বা আহলে বাইত রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের স্ত্রীগণ বা বিবিগণ তারা কি আহলে বাইতে অন্তর্ভুক্ত নন জায়েয়েদ রাজিয়ালহু তিনি জবাব দিয়ে বললেন হাঁ বেবিরাও বাইতির অন্তর্ভুক্ত এবং ব্যাপকভাবে বলতে গেলে তার ইন্তেকালের পর যাদের প্রতি সাদাকা নিষিদ্ধ বা হারাম করা হয়েছে তারাও তার পরিবারবর্গের সামিল হুসাইন বললেন এ সমস্ত লোক কারা তখন জায়েদ রাজি আল্লাতাহু জবাব দিয়ে বললেন তারা হচ্ছে আলী আকিল জাফর এবং আব্বাস রাজি আল্লাহআন তাদের পরিবার পরিজন হুসাইন বললেন তাদের সকলের জন্যই জাকাত হারাম বা সদাকা হারাম জায়দ বললেন হাঁ তাদের সকলের জন্যই এটি হারাম বা নিষিদ্ধ ইমাম মুসলিমের বর্ণনাটি এখানেই সমাপ্ত এবং এখানে আমি যার মাওলা আলিও তার মাওলা এই অংশটি সংযুক্ত করা নেই এই হাদিসের উপরে আমরা কিছুটা সময় আলোচনা করতে যাচ্ছি প্রথমত বাইত তাদের পরিচয় এই হাদিসের মাধ্যমে উপস্থাপিত হচ্ছে রাসুল্ল সাল্লাইসাল্লামের স্ত্রীগণ উমুল মিনিন তারা যেভাবে বাইতের অন্তর্ভুক্ত ঠিক তেমনিভাবে আলী আকিল জাফর আব্বাস রাজি আল্লাহু তাল্লাহন তাদের পরিবার পরিজন তারাও বাইতের অন্তর্ভুক্ত ওলামা একরাম বলেছেন আহলেবাইদ বা রসুল্লাহ সাল্লাহ ইসলামের পরিবার দুই ক্যাটাগরিতে বিভক্ত প্রথমত রাসুল্লাহ সাল্লা যারা স্ত্রীগণ উম্মুল মুমিন তারা বাইতের অন্তর্ভুক্ত এবং এই প্রসঙ্গে কোরআনের আয়াত রয়েছে সুরা আজাবের আয়াতের মাধ্যমে এই বিষয়টি প্রতিষ্ঠিত যে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের স্ত্রীগণ তারা তার পরিবারের সদস্য বা বাইতের অন্তর্ভুক্ত দ্বিতীয়ত যাদের সঙ্গে রাসুলুল্লাহ নিকট নিকটাত্মীয়তা রয়েছে তারা তার পরিবার বা বাইতের অন্তর্ভুক্ত এবং তারা কারা তারা হচ্ছে বনু হাসিম এবং বনু আব্দুল মুতালিব এবং তাদের বংশধর আলি আকিল জাফর আব্বাস এবং হারিস তাদের বংশধর তাদের জন্য সাদাকা নিষিদ্ধ বা হারাম আহলে বাইতের ব্যাপারে বেশ কিছু বিশেষ নিয়ম নিয়মকানুন রয়েছে প্রথমত তাদেরকে জাকাত বা সাদাক্কা প্রদান করা বৈধ নয় দুই নম্বর রসুল্ল সাল্লাহ সালামের কোনো মিরাজ তারা পাবেন না নবীদের কোনো মিরাজ থাকে না তাদের সম্পত্তিগুলো দান হিসেবে বাকি মানুষদের মধ্যে মন্টন করে দেওয়া হয় তিন নম্বর আহলে বাইত খোমোস লাভ করবেন অর্থাৎ গণিমত এবং ফাই থেকে এক পঞ্চমাংশ তারা লাভ করবেন চার নম্বর হচ্ছে তাদের উপরে দরুদ পাঠ করা এটি আমাদের দায়িত্ব যে কারণে আমরা বলে থাকি আল্লাহ সাল্লা আল মহাম্মদ ওয়াল্লা আলী মহাম্মদ অর্থাৎ হে আল্লাহ আপনি মোহাম্মদ সল্লাহ আলাই সাল্লাম এবং তার পরিবার পরিজন তাদের উপর শান্তি বর্ষণ করুন এভাবে বাইতের আরেকটি হক বা অধিকার হচ্ছে উম্মতের কাছ থেকে ভালোবাসা এবং সম্মান মর্যাদা লাভ করার অধিকার তাদের প্রতি বিশেষ ভালবাসা পোষণ করা এটি আমাদের দায়িত্ব এবং জায়দ ইবন আরকাম রাদি আলাহালনুর হাদিসে ঠিক এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যখন সেই বাহিনীর লোকেরা আলী রাজি আল্লাহ্ন ব্যাপারে অভিযোগ পেশ করছিল আলী তিনি রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের পরিবারের সদস্য আহলে বাইতের অন্তর্ভুক্ত তখন রাসুলুল্লাহ সাল্লি আসলাম তাদের অন্তর থেকে সেই অভিযোগ এবং অসন্তোষগুলো দূর করার জন্য তাদেরকে সেই বিশেষ ভালবাসার কথা স্মরণ করিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন এবং আমি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি সুতরাং পরিস্থিতি এবং প্রেক্ষাপট এবং প্রসঙ্গ থেকে এই বিষয়টি খুবই সুস্পষ্ট রসুল্ল সাল্লু আলু আস্লাম যখন বলেছেন মানকুন্তু মাওলা ফ আলি ও মাওলা আমি যার বন্ধু আলিও তার বন্ধু তখন প্রেক্ষাপট থেকে সাহাবা এখরাম খুব সহজভাবে বুঝেছেন যে এখানে আলীর প্রতি সমর্থন ভালোবাসা এবং বন্ধুত্বকে বোঝানো হয়েছে এবং তার প্রতি কোনো বৈরীতাকে নিষেধ করা হয়েছে এখানে কিছুতেই আলীকে পরবর্তী ইমাম বা খলিফা নির্ধারণ করতে হবে ইমামত বা খিলাফত এই বিষয়গুলো বোঝানো হয়নি এখানে কয়েকটি বিষয় লক্ষণীয় প্রথমত রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম খোম নামক স্থান যেটা মক্কা থেকে আড়াইশো কিলোমিটার দূরে অবস্থিত সেখানে গিয়ে এই বক্তব্য উপস্থাপন করেছেন যেখানে অন্যান্য স্থানের হাজিরা উপস্থিত ছিল না বরং শুধুমাত্র মদিনাবাসীরা এবং ওই বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিল কাজেই এই বিষয়টি ছিল তাদের সাথে সম্পৃক্ত একটি বিষয় সকলের সাথে সম্পৃক্ত বিষয় বা ইমামত বা খিলাফত ছিল না যদি তেমনটি হতো তাহলে রাসুল উল্লাহ সাল্লু আলু সাল্লাম বাকি লোকেরা চলে যাওয়ার পর পৃথক হয়ে যাওয়ার পর সেখানে সেই ভাষণ প্রদান করতেন না আরও দেখা যায় যে এই ঘটনার কয়েক মাস পর যখন রসুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি মৃত্যুবরণ করলেন এবং সাহাবাইকেরাম পরবর্তী খলিফা কাকে নির্ধারণ করবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করছিলেন সেখানেও কেউ এই ঘটনাকে দলিল হিসেবে উপস্থাপন করেননি না আলী না আব্বাস না বনু হাশিমের কেউ এই ঘটনাকে উপস্থাপন করেছেন কারণ খিলাফত বা ইমামতের সাথে এই ঘটনা বা বক্তব্যের কোনো সম্পর্ক ছিল না সাহাবাইকেরাম সর্বসম্মতভাবে আউউকর সিদ্দিককে খলিফা হিসেবে নির্বাচন করেছেন এরপর আউ্বর রাসিদ্দিকের পর ওমারকে খলিফা হিসেবে নির্বাচন করা হয়েছে ওসমানকে খলিফা হিসেবে নির্বাচন করা হয়েছে এবং প্রত্যেক ঘটনাতেই আমরা দেখতে পাই যে সাহাবা ইকরাম তাদের কাছে বায়াত প্রদান করেছেন স্বয়ং আলী রাজিয়াল উত্তাহু তিনিও তাদের কাছে বায়াত প্রদান করেছেন আউ্বকর সিদ্দিকের জীবনী আলোচনায় এই প্রসঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে আলী রাজিয়ালত্লাাহু তিনি একবার নয় বরং দুইবার আউ্বকর রাসিদ্দিকের কাছে বায়াত প্রদান করেছেন কাজেই এই যে বিষয়গুলো অর্থাৎ আলীকে বঞ্চিত করা হয়েছে অন্যরা তার আগে খলিফা হয়ে গেছেন এই ধারণাগুলো পরবর্তী সময়ে সৃষ্টি করা হয়েছে এবং এগুলো সৃষ্টি হয়েছে আব্দুল ইবনে সাবা তথা সেই সাবাই ব্যক্তিরা এবং পরবর্তীতে রাফিদেশ শিয়াদের মাধ্যমে এই বিভ্রান্তিগুলো সৃষ্টি করা হয়েছে ওসমান ইবনে আফবান রাজি তার হত্যাকাণ্ডের পর এখন আমরা আমাদের আলোচনার এই পর্যায়ে রাফিদে শিয়াদের কার্যক্রম এবং ক্রমবিকাশ সম্পর্কে কিছু আলোচনা উপস্থাপন করা জরুরি মনে করছি শাব্দিক অর্থে শিয়া শব্দের অর্থ হচ্ছে দল অনুসারী বা সমর্থক ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে সূচনা লগ্নে শিয়াবাদের যে চিত্র বা ধারণা সেটা বর্তমান সময়ের মতো ছিল না প্রথম দিকে কেবলমাত্র যারা ওসমান রাজিয়া তোলানোর চেয়ে আলীকে খলিফা হওয়ার জন্য অধিক উপযুক্ত মনে করত। তাদেরকেই শিয়া বলা হতো ইবনে তাইমিয়া রহমেউল্লাহ তিনি বলেছেন আলী রাজিয়া তোলানহ সময়ে যারা প্রথম শিয়া ছিল তারা আউবকর এবং অমরকে শ্রেষ্ঠ মনে করত। তারা আউবকর এবং অমরের শ্রেষ্ঠত্বে বিশ্বাস রাখত মুখতাসার আত্মহুফা এই গ্রন্থের লেখক বলেছেন আলীর খিলাফতকালী আনসার এবং মহাজিরদের মধ্যে যারা জীবিত ছিলেন এবং যারা সত্যের পথে তাদেরকে অনুসরণ করেছেন তারা সবাই আলীর ফাজাইল এবং অধিকার ও মর্যাদা শনাক্ত করতেন তারা কখনোই অন্যান্য সাহাবাহিক রামদের মর্যাদাকে অবমাননা করতেন না তাদেরকে কাফের সাব্যস্ত করা বা গালাগালি করা সেটা তো অনেক দূরের বিষয় পরবর্তী ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে সময়ের সাথে সাথে শিয়া মতবাদ তাদের সূচনা লগ্নের যেই বিশুদ্ধতা শোভনীয়তা এবং সঠিক বৈশিষ্ট্য সেটা আর ধরে রাখতে সক্ষম হয়নি शिया मतबिष्यगल परवर्तित गेरा विभिन्न दल उपदल ग्रुपे फिरकाय विभक्त हो पड़े एवं जराई इसलम व मुस्लिम बरुदे चक्रांत कर चेषा करा शिया मतबाद के एक ढाल हिसेबी व्यवहार कर इसलाम जिस समस्त शत्रा मुस्लिम और इसलमर बरुद्धे निजे अंतरे क्षोभ ए हिंसा पशे रखत ता शामबा नीचे इसे आश्रय ग्रहण करत जे कारण जरा आउकर और उमर के गालमंद तक ता हे राफिदी তারা কখনোই শিয়া নামে পরিচিত হওয়ার যোগ্যতা রাখে না রাফিদি এই শব্দটি এসেছে রাফা এবং দল বা রফাদ এই শব্দ থেকে এই শব্দের অর্থ হচ্ছে প্রত্যাখ্যান প্রত্যাহার অথবা পরিত্যাগ করা যখন বলা হয় রাফাত টু আশাই এর অর্থ হচ্ছে আমি এই বিষয়টি বর্জন করলাম বা প্রত্যাখ্যান করলাম ইমাম আহমদ বিন হাম্বুল রহমাউল্লাহ তিনি বলেছেন রাফিদি তারাই যারা রাসুল্ল সাল্লিয়ামের সাহাবা ইকরামদেরকে প্রত্যাখ্যান করেছে বর্জন করেছে তাদেরকে গালাগালি করেছে এবং তাদের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে আবদুল্লা ইবনে আহমদ রাহিমাউল্লাহ তিনি বলেছেন আমি আমার পিতাকে রাফেদিদের সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম এবং তিনি বলেছেন তারাই রাফেদি যারা অবকর এবং অমরকে গালমন্দ করে এবং যুক্তি উপস্থাপনের ভান করে তাদের প্রতি আক্রমণ করে তাদেরকে কেন রাফেদি বলা হয় এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ঘটনা রয়েছে বর্তমান যুগের ইমামিশিয়ারা যে বারো ব্যক্তিকে তাদের ইমাম হিসেবে বিশ্বাস করে থাকে তাদের মধ্যে চতুর্থ ব্যক্তি হচ্ছেন আলী ইবনে হুসাইন জাইনুল আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিন তার সন্তান ছিলেন জায়েদ ইবনে আলী শিয়াদের একটি দল বা ফিরকা তাকে ইমাম হিসেবে মেনে থাকে এবং অন্যান্যরা তাকে ইমাম হিসেবে প্রত্যাখ্যান করেছে জায়দ ইবনে আলী তিনি একশো একুশ তৎকালীন খলিফা হিসাম ইবনে আব্দুল মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন উমাইয়া খিলাফতের বিরুদ্ধে তিনি একটি বিদ্রোহ পরিচালনা করেছিলেন এবং সেখানে দেখা যায় তার বাহিনীর অনুসারী কিছু ব্যক্তিরা আউকরাসদ্দিক এবং ওমার ইবনুল খাত্ত রাজি উত্তান হুকে গালমন্দ করছিল তাদের বিরুদ্ধে নানা রকমের কটু করছিল তখন জায়দ ইবনে আলী তার অনুসারীদেরকে নিষেধ করে দিলেন যে এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে পূর্ববর্তী দুইজন শ্রেষ্ঠ ব্যক্তি তাদের সম্পর্কে তোমরা কটু মন্তব্য করো না জায়েয়েদ ইবনে আলী তিনি নিজেও আউ্বরাস্তিদিক এবং অমরকে ভালোবাসতেন এবং অন্যান্য সাহাবাহিকরামদেরকেও তিনি ভালোবাসতেন কিন্তু তিনি বিশ্বাস করতেন যে অন্যায় শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা এটি মুসলিমদের দিনই দায়িত্ব এই কারণে তিনি তৎকালীন খলিফা হিসাম ইবনে আব্দুল মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন কিন্তু তার সমর্থকদের মধ্যে কিছু ব্যক্তিরা যখন আউকার এবং অমর সম্পর্কে বাজে মন্তব্য করতে শুরু করল তিনি সেগুলোকে প্রত্যাখ্যান করলেন এবং যারা তার কাছে আনুগত্যের শপথ প্রদান করেছিল তাদেরকে সেগুলো করতে তিনি নিষেধ করলেন এরপর সেই ব্যক্তিরা তার কাছ থেকে পৃথক হয়ে যায় তখন জায়দ ইবনে আলী তাদেরকে বলেছিলেন তোমরা আমাকে প্রত্যাখ্যান করেছ রাফাতু মৌনি এবং এই ঘটনার পর শিয়ারা কেউ রাফেদি এবং কেউ জায়েদি শিয়া এই দুইটি অংশে বিভক্ত হয়ে যায় बर्तमान जुगे राफिदी तरह यह नाम के घृणा कर स्वीकार करते चाय तेरे एक अपमान सूचक नाम और प्रतिपक्ष तरह प्रति नाम आरोप करा शिया नामे परिचित होते चाय क्यों वास्तवता हे शा शब्दी एक व्यापक अर्थबोधक मध्य अनेक दल उपदल फिरका अंतर्भुक्त रही है एवं एम शिया रही है जरा शुद्म आली के समर्थन करे कहबा इकर के गालमंदा जारा ओबक्कर एमरजुल्लान हुमा के भलबाशे और त्रेष्ठ के বিশ্বাস করে জায়দ ইনী আলীর অনুসারী জায়দি শিয়ারা এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সুতরাং শিয়া শব্দের উপযুক্ত সংজ্ঞা প্রদান না করে রাফিদিদেরকে শিয়া বলা সঠিক নয় বর্তমান সময়ে রাফিদিরা তারা চেষ্টা করে যে নিজেদের পরিচয় থেকে এই নামকে ছেড়ে ফেলতে কারণ তারা বুঝতে পারে যে পূর্ববর্তী প্রজন্মের লোকেরা তাদেরকে নিন্দা করেছেন এবং বর্জন করেছেন ঘৃণা করেছেন সুতরাং এই নামকে পরিত্যাগ করে তারা শুধুমাত্র শিয়া নামের মাধ্যমে পরিচিত হতে চায় এটি এক ধরনের ছদ্মবেশ এবং প্রতারণা যে কারণে ওলামা একরাম বলেছেন যে শুধুমাত্র শিয়া নামের মাধ্যমে পরিচয় করানো যাবে না কারণ এর মাধ্যমে সংশয় এবং ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়ে থাকে যদি তাদেরকে শিয়া বলতে হয় তবে এর সঙ্গে সুনির্দিষ্ট পরিচয় উল্লেখ করতে হবে যেন সেই গ্রুপের পরিচয় স্পষ্ট হয়ে যায় যেমন বলতে হবে ইমামি শিয়া অথবা বারো ইমামি বিশ্বাসী শিয়া কিংবা রাফিদি এটি হচ্ছে ওলামাইকেরামের বর্তমান সময়ের মন্তব্য এবারে আমরা শিয়াদের ঐতিহাসিক পটভূমি এবং ধীরে ধীরে কিভাবে তাদের পরিবর্তনগুলো ঘটেছে সেই প্রসঙ্গে সংক্ষিপ্ত প্রণনা উল্লেখ করতে যাচ্ছি শুরুতে যেই ব্যক্তির মাধ্যমে রাফি দেশিয়া মতবাদের প্রসার ঘটেছিল সে ছিল একজন এহুদি যার নাম আব্দুল এবনে সাবা তার বসবাস ছিল ইয়েমেনে বর্তমান যুগে রাফি দেশিয়ারা ইবনে সাহাবার অস্তিত্বকে অস্বীকার করতে চায় এবং এই প্রসঙ্গে নানা রকমের মিথ্যাচার করে থাকে কিন্তু আবদুল লেবনে সাবার অস্তিত্ব এবং তার ভূমিকা ও কার্যক্রম ঐতিহাসিকভাবে প্রমাণিত একটি সত্য বিষয় এই প্রসঙ্গে ডক্টর সাদি আল হাশিমি তিনি একটি পৃথক প্রবন্ধ রচনা করেছেন যার শিরোনাম ইবনে সাবা একটি বাস্তবতা এটি কোনো কল্পকথা নয় এবং সেই প্রবন্ধে তিনি সাবার মাধ্যমে প্রভাবিত বর্ণনাকারীদের কথা উল্লেখ করেছেন ইবনেসাবা যে সমস্ত বিভ্রান্তি বিদাত এবং সংশয় সৃষ্টি করে দিয়েছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাসুলের উত্তরাধিকার নিযুক্ত করে যাওয়ার ধারণা সেই প্রথম ব্যক্তি যে বলেছিল যে রাসুল্লাহ সাল্লাম আলীকে তার উত্তরাধিকার নিযুক্ত করে গেছেন এভাবে ধীরে ধীরে আলীকে ভালোবাসার দাবি করে নানা রকমের বিভ্রান্তি বিস্তার ঘটানো হয়েছিল একটি ঘটনায় দেখা যায় একবার আলী রাজিয়া সাল্লোর কাছে এসে বলা হলো যে মসজিদের দরজায় কিছু লোক দাঁড়িয়ে আছে এবং তারা দাবি করছে যে আপনি নাকি তাদের রব আলি তাদেরকে ডাকলেন এবং বললেন দুর্ভোগ তোমাদের জন্য তোমরা এসব কি বলছ তারা বলল আপনি আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের রিজিকদাতা এরপর বর্ণনায় আমরা দেখতে পাই আলী রাজি সাল্লাহ তিনি তাদেরকে তিনবার তৌবা করার জন্য বললেন কিন্তু তারা তৌবা করল না এরপর তিনি তাদেরকে মাটিতে গর্ত খনন করে আগুনে পুড়িয়ে শাস্তি কার্যকর করেছিলেন আরেকটি ঘটনায় দেখা যায় যারা আলী রাদি আল তানহুকে অন্যান্য সাহবাহিক আমের উপরে প্রাধান্য প্রদান করছিল তাদের সম্পর্কে আলী বলেছেন আউ এবং অমরের উপরে যদি কেউ আমাকে প্রাধান্য প্রদান করে তাদেরকে আমার সামনে ধরে নিয়ে এসো তাদেরকে আমি চাবক পেটা করব হদের শাস্তি প্রদান করব। কারণ তারা মিথ্যা অপবাদ প্রদান করছে এছাড়াও আমরা দেখতে পাই মুতাওয়াতির বর্ণনায় এসেছে যে স্বয়ং আলী রাদিয়ালতালহ তিনি আউ অকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাতাব রদিয়তলাহু তাদের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন তিনি বলেছেন যে রসুল্লাহ সাল্লাস্লামের পর এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন প্রথমত আবু বকর এবং এরপর ওমর স্বয়ং আলী এই বর্ণনা করেছেন শুরুতে রাফিদি শিয়াদের এই আকিদা এবং বিশ্বাসগুলো অল্প কিছু ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং এতটা প্রসারিত হয়নি যে তারা একটি দল বা ফিরকা গঠন করতে পারে কিন্তু ধীরে ধীরে এর বিস্তৃতি ঘটেছে এবং বর্তমান সময়ে এটি একটি পৃথক আকিদা এবং ধর্মবিশ্বাস নিয়ে আবির্ভূত হয়েছে বর্তমানে অনেক ব্যক্তিরা যারা অন্যান্য ফিরকা সম্পর্কে জানেন না তাদের ভ্রান্ত বাতিল বিশ্বাস এগুলো সম্পর্কে অবগত নন তারা বলতে চান যে রাফিদ ইশিয়া তারাও হয়তো বা মুসলিমদেরই একটি অংশ কিন্তু যদি সচেতনভাবে তাদের আকিদা ভ্রান্ত বিশ্বাস এগুলোকে দেখা হয় তাহলে একজন ব্যক্তির সামনে স্পষ্ট হয়ে যায় যে ইসলাম থেকে তাদের অবস্থান কত দূরে তাদের মধ্যে শির্কের বিস্তার রয়েছে কুফর রয়েছে এবং এভাবে এরপর পরবর্তী বিষয়গুলো নানা রকমের বিদাত এবং ভ্রান্ত চিন্তাভাবনা তাদের মধ্যে রয়েছে এখানে সেই বিষয়গুলোর বেশ কিছু আমরা সংক্ষেপে উল্লেখ করতে যাচ্ছি প্রথমত তাদের মধ্যে সির্ক এবং কুফর রয়েছে আল্লাহ সুহামতাল্লাহর আসমা বাস্তিফাতের ব্যাপারে আল্লা সুবহামতাল্লাহ সম্পর্কে তাদের মধ্যে নানা রকমের সিরকি এবং কুফুরী ধারণা রয়েছে তাদের ইমামদেরকে তারা আল্লাহ সুহামতাল্লাহর সঙ্গে শরীর সাব্যস্ত করে এবং তারা মনে করে যে ইমামরা এই বিশ্বজগৎ পরিচালনায় আল্লাহ সুবহামাতার সাথে সমানভাবে অংশীদার প্রাকৃতিক ঘটনা নাকি তাদের ইমামরা নিয়ন্ত্রণ করে থাকেন তারা আরও বলে থাকেন ইমামত হচ্ছে নবুতের অনুরূপ কিছু কিছু ক্ষেত্রে তারা নবুরাশিলদের থেকে ইমামদেরকে প্রাধান্য প্রদান করে থাকে এবং ইমামদেরকে আল্লা সুবহামতাল্লা সত্ত্বার সঙ্গেও ভাবে তারা মিশিয়ে ফেলে ঐশ্বরিক অবতার বাদে তারা বিশ্বাস করে আল্লা তালার জাত এবং সত্তার সঙ্গে তাদের ইমামকে তাদের ইমামদেরকে মিশিয়ে ফেলে তাদের কাছে ইমামত অস্বীকার করা এটি হচ্ছে কুফর ইমামত বিশ্বাস না করলে ইমাম পূর্ণ হয় না এবং কোনো আমল কবুল হয় না তারা বলে ইমামত হচ্ছে নবুয়তের অনুরূপ नबीद के अल्लाह तला बाछाई करें से इमाम देर के बाछाई कर मानवजात नेतृत्व प्रदान कर इसलमर पांच टी स्म्भे तरा कलेमा के अंतर्भुक्त करी मुस्लिम हिसाब से जी दुट्टी कलेेम सक्ष्य देवर मध्यमें एक व्यक्ति इमान अर्जन करके कलेेमा नामाजा हज जकत एगुलो हे इसलमर पांच ट स्तम्भ अथच राफिदेशिया इसमाम पांच ट स्तम्भ होंच्चे इमामत एरपर सलाद जकत साउम और हज ता मन कर আল্লাহ এবং বান্দার মধ্যে মাধ্যম হচ্ছে সেই ইমামরা ইমামদেরকে যদি না মানা হয় তাহলে কারো আমল কবুল হয় না ইমামদের নাম ধরে যদি আল্লাহর কাছে না চাওয়া হয় তাহলে দুয়া কবুল হয় না এগুলো হচ্ছে সুস্পষ্ট শিরকি এবং কুফুরি বিশ্বাস রাফি দেশিয়ারা অল্প কয়েকজন বাদে সমস্ত সাহাবায়করামদেরকে কাফের সাব্যস্ত করে তাকদিরের ব্যাপারে তাদের নানা রকমের ভ্রান্ত বিশ্বাস রয়েছে তারা মনে করে যে তাকদিরের পরিবর্তন হতে পারে কোরআনের ব্যাপারে তাদের কুহুরী বিশ্বাস রয়েছে তারা মনে করে কোরআন বিকৃত হয়ে গেছে এবং আরও মনে করে যে কোরআনের কিছু আয়াত শুধুমাত্র তাদের ইমামদের কাছে সংরক্ষিত রয়েছে তারা পুনর্জন্মে বিশ্বাস করে রাজা বা মৃত ব্যক্তিদেরকে আবারও দুনিয়াতে পুনরায় জীবিত করা হবে কেয়ামতের আগে কিছু ব্যক্তিদেরকে কবর থেকে উঠিয়ে বিচার করা হবে এই ধরনের ভ্রান্ত বিশ্বাস তারা রাখে তারা মনে করে আলী আবার দুনিয়াতে ফেরত আসবেন এবং আউ গকর ওমরকে আবার কবর থেকে উঠিয়ে তাদের বিচার করা হবে গোপন ইমামদের উপরে তারা বিশ্বাস করে ইমামরা নবীদের মতো মাসুম বা সম্পূর্ণ ভুল মুক্ত এই ধরনের আঁকিদা তারা পোষণ করে তারা মনে করে হজ অপেক্ষা ইমামদের মাজার জিয়ারত করা উত্তম তারা মনে করে ইমামরা আল্লা সুবাহতাল্লার সঙ্গে কর্তৃত্বের অংশীদার অর্থাৎ ইমামরা ইমামরা যে বিষয়কে ইচ্ছা হালাল যে কে ইচ্ছা হারাম ঘোষণা দিতে পারে তারা মনে করে ইমামরা গায়েব জানে অতীত ভবিষ্যৎ সব কিছু তারা জানে তারা মনে করে কুরআন একটি মাখলুক এবং তারা মনে করে যদি ইমাম অনুপস্থিত থাকে বা আত্মগোপন করে থাকে তাহলে কোরআন মানা কোরানের বিধিবিধান মানা হয়ে যায় আহলে সুন্নাতল জামাতের হাদিসগুলোকে তারা গ্রহণ করে না তাদের পৃথক হাদিসের গ্রন্থ রয়েছে শুধুমাত্র সেই সকল হাদিসকে তারা গ্রহণ করে যেখানে তাদের বাইতের কথা উল্লেখ করা হয়েছে আহলে সুন্নাতল জামাতের কাছে হাদিস বা সুন্নার যে সংজ্ঞা শিয়াদের কাছে হাদিসের সংজ্ঞা ভিন্ন তাদের ইমামদের বক্তব্য এবং কথাকে তারা হাদিস হিসেবে অন্তর্ভুক্ত করে থাকে আল মাহাদি বা ইমাম মাহাদির ব্যাপারে যে বিশ্বাস সেখানেও আমরা দেখতে পাই যিনি আহলে সুনাতল জামাতের ইমাম মাহাদি এবং শিয়ারা যাকে মাহাদি মনে করে থাকে উভয় ব্যক্তি এক নয় সর্বোপরি তাকিয়ার মাধ্যমে যে কোনো ধরনের প্রতারণা এবং মিথ্যাচার ও ধোকাবাজিকে তারা বৈধ বলে মনে করে থাকে এগুলো হচ্ছে সংক্ষেপে রাফিদ এশিয়াদের ভ্রান্ত আকিদা বিশ্বাসের সংক্ষিপ্ত একটি তালিকা মাত্র কাজেই তাদের বিভ্রান্তির শুরু আছে কিন্তু এর কোনো শেষ নেই একজন মুসলিম হিসেবে তাদের এই ভ্রান্ত আকিদা এবং বিশ্বাস সম্পর্কে জানা আমাদের জন্য খুবই জরুরি শুরুতে ঐতিহাসিকভাবে আমরা দেখতে পাই যে সাধারণভাবে সাধারণ অর্থে শিয়ামতবাদের অর্থ যদি এতটুকু হয়ে থাকে যে বাইতের প্রতি ভালোবাসা তাহলে তো এটি একটি স্বাভাবিক বিষয় আহলে সুননাও আহলেবাইতকে ভালোবাসেন এই ভালোবাসার মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লা ইসলামের পরিবারের সদস্যদের মধ্যে বিভেদ করা হয় না কিংবা তাদের ব্যাপারে সীমা করা হয় না অথবা সাহাবিদের মর্যাদাকেও অবমাননা করা হয় না কিন্তু যখন শিয়ামতবাদের অর্থ হচ্ছে এটা যে আলীকে একমাত্র ইমাম বা খলিফ হিসেবে নিযুক্ত করতে হবে এবং তিনি অন্যান্য সাহাবীদেরকে কবর থেকে উঠিয়ে বিচার করবেন তাদেরকে শাস্তি প্রদান করবেন কিংবা তাকদির পরিবর্তন হয়ে যায় এই ধরনের রাকিদা রাখা হয় অথবা গোপন ইমামদেরকে বিশ্বাস করা হয় ইমামদেরকে মাসুম মনে করা হয় কিংবা বিশ্বজাহান পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে তারা অংশীদার এই বিষয়গুলো নিঃসন্দেহে একটি পৃথক ধর্মবিশ্বাস এর পক্ষে আল্লা তালা কোনো কর্তৃত্ব বা দলিল নাজিল করেননি এবং এই ধরনের ভ্রান্ত বিশ্বাস মুসলিমদের কাছে একেবারেই অজানা এবং অচেনা রাফিদি শিয়ারা তারা মনে করে যে আলী এবং বাইতকে কিছু বিশেষ গোপন ইল প্রদান করা হয়েছে যেগুলো অন্যদেরকে প্রদান করা হয়নি সময়ের সঙ্গে সঙ্গে এই বিষয়ে নানা রকমের বিভ্রান্তি যুক্ত হয়েছে এবং এটি শিয়াদের একটি মৌলিক আকিদায় পরিণত হয়েছে অথচ সহি বুখারিতে আমরা দেখতে পাই বিশুদ্ধ ঘরণায় এসেছে যে যখন এই ধরনের কথাবার্তা চলছিল তখন আলীর কাছে জানতে চাওয়া হয়েছিল যে আপনার কাছে কি এমন কোনো গোপন ইলম রয়েছে যেটা কোরআনে নেই কিংবা লোকেরা জানে না তিনি এই বিষয়কে জোর দিয়ে প্রত্যাখ্যান করেছেন সুতরাং রাফিদ এশিয়ারা সময়ের সঙ্গে সঙ্গে নানা ধাপে নানাভাবে এবং নানা দল উপদলে বিভক্ত হয়েছে তাদের প্রথম ধাপ ছিল আব্দুল ইবনে সাবার প্রচারিত সেই বিশ্বাসগুলো দ্বিতীয় ধাপের সূচনা হয়েছে খলিফা ওসমান ইবনে আফবান রাজিয়াতানহু তার হত্যাকাণ্ডের পর থেকে যখন তারা প্রকাশ্যে তাদের ভ্রান্ত মতাদর্শ এবং বিশ্বাসের প্রচার করতে শুরু করেছিল তখন তারা সাহবা ইকরামদের মধ্যে বিভিন্ন যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তারাই ছিল প্রধান উস্কানিদাতা ইবনে হাজম তিনি এই বিষয়ে বর্ণনা উল্লেখ করে বলেছেন যে জামালের যুদ্ধে যখন উভয় বাহিনী একত্রিত হয়েছিল কেউ কারোর বিরুদ্ধে লড়াই করছিল না সেই ক্ষেত্রে রাতের বেলায় ওসমানের হত্যাকারীরা বুঝতে পারলো যে উভয় বাহিনী একত্রিত হয়ে যাচ্ছে তখন তারা রাতের অন্ধকারে তালহা এবং জুবায়রের শিবিরে আক্রমণ পরিচালনা করল এবং তাদের বিরুদ্ধে তরবারি পরিচালনা করল তখন বাধ্য হয়ে লোকেরা একে অন্যের বিরুদ্ধে নিজেদেরকে রক্ষা করতে শুরু করল তৃতীয় ধাপ যখন থেকে তারা শক্তি এবং সক্ষমতা অর্জন করতে শুরু করল এবং তখন তারা বিভিন্ন নেতার পিছনে ঐক্যবদ্ধ হচ্ছিল এই ঘটনা ঘটেছিল হুসাইন রাজি তুল্লাহানহু তার শাহাদাতের পর থেকে হুসাইন রাজি শাহাদাতের ঘটনা আলোচনা করলে আমরা দেখতে পাই যে তাদের সেই ভালোবাসার দাবি তারা আহলেবাইতকে ভালোবাসে সমর্থন করে এই বিষয়টি কত ভ্রান্ত এবং হাস্যকর হুসাইনকে সমর্থনের জন্য তারা ডেকে নিয়ে আসলেন কিন্তু এরপর যখন তিনি সাহায্যের আবেদন করলেন তখন তারা সম্পূর্ণভাবে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল অথচ আজকে তারা আহলেবাইতকে ভালোবাসার দাবি উপস্থাপন করে চতুর্থ ধাপ ছিল যখন জায়েদি শিয়ারা রাফিদ শিয়াদের থেকে পৃথক হয়ে যায় এবং এটি ঘটেছিল আমরা উল্লেখ করেছি একশো একুশ সিজড়ির পর থেকে যখন জায়দ ইবনে আলী তিনি আউবকর এবং অমরের বিরুদ্ধে গালমন্দকারী ব্যক্তিদেরকে প্রত্যাখ্যান করেছিলেন এবং তাদের সম্পর্কে সম্পর্ক ছেদ করার ঘোষণা দিয়ে বলেছিলেন রাফাত তুমনি তোমরা আমাকে প্রত্যাখ্যান করেছ এবং তখন থেকে সেই শিয়ারা রাফিদি নামে পরিচিত হয়েছে এবং অবশিষ্ট যারা তার সঙ্গে অনুসারী ছিলেন তারা পরিচিত হয়েছে জায়েদ শিয়া নামে এই হচ্ছে সংক্ষেপে রাফি দেশিয়াদের কিছু তাত্ত্বিক বিষয়ের বর্ণনা এরপরে অনেক সময় আমরা তাদের সমস্যাগুলো বুঝতে চাই না এবং আমরা মনে করি যে সমস্যা কি তারা তাদের মতো থাকুক ইত্যাদি ইত্যাদি অথচ এই সমস্যাগুলোর ভয়াবহতা কত ব্যাপক সেটি বর্তমান সময়ের বিশ্ব পরিস্থিতি দেখলেই সুস্পষ্ট হয়ে ওঠে আহলে সুনাতল জামাতের উপরে ইরাক ইরান কিংবা অন্যান্য স্থানে সিরিয়াতে তারা কী ধরনের অত্যাচার নির্যাতন চালাচ্ছে কীভাবে তাদেরকে হত্যা করছে এবং কুফুরি শক্তিগুলোর সহায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে এই বিষয়গুলোর মাধ্যমে তাদের নিকৃষ্ট ভূমিকার বাস্তবতা সুস্পষ্ট হয়ে ওঠে কাজেই আলিরাজ্লাহুর জীবনী আলোচনায় এই যে আমরা এখন রাফি দেশিয়াদেরকে নিয়ে একটা কথা বলছি এটা মোটেও অপ্রাসঙ্গিক নয় বরং খুবই জরুরি ইতিহাস থেকে আমরা দেখতে পাই যুগে যুগে তারা এই মুসলিম উম্মার মধ্যে বিশ্বাসঘাতকতা করেছে প্রথমত সাবাইরা তারা ওসমান রাজিদুল্লাহনুকে হত্যা করেছে এবং সাহাবিদের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ এবং সংঘাত লাগিয়ে দেওয়ার পেছনে কলকাঠি নেড়েছে এরপর তারা হুসাইন রাজিউল্লাহনুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তাকে শত্রুদের সামনে উন্মুক্ত করে দিয়েছে তিনি শহীদ হয়েছেন ইতিহাসের পরবর্তী ঘটনায় আমরা দেখতে পাই ইংরেজি নয়শো সালে আব্বাসীয় খিলাফার সময় কারামাতিয়া শিয়ারা তারা হাজরে আসোয়াদ পাথর ছিনতাই করে নিয়ে যায় এবং সেখানে হাজিদের ওপর তারা পাইকারি হত্যাকাণ্ড পরিচালনা করেছে ক্রুশের যুদ্ধের সময় যখন সালাউদ্দিন আয়ুবের রহিমাউল্লাহ তিনি জিহাদ পরিচালনা করছিলেন এবং পবিত্র ভূমি উদ্ধার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সেই সময় অসংখ্যবার শিয়া গুপ্ত ঘাতকরা তাকে হত্যা করার চেষ্টা করেছে বারোশো আটান্ন ইংরেজি সালে যখন বাগদাদ ধ্বংস করে দেওয়া হয় হালাকু খানের সহযোগী হিসেবে কাজ করেছে দুইজন শিয়া ইবনুল আল কামি এবং নাসির উদ্দিন তুসি তারা উভয়েই হালাক্কু খানকে পরামর্শ দিয়েছে এবং বাগদাদ নগরীকে ধ্বংস করতে সহায়তা প্রদান করেছে এরপর ওসমানী খিলাফাদ বা অটোমান খিলাফার সময় যখন ইউরোপের ভূমিগুলো খিলাফার অন্তর্ভুক্ত করা হয়েছিল তখন প্রত্যেকবার যারা খিলাফার উপর পেছন থেকে ছুরি ছুরিকাঘাত করেছে তারা ছিল রাফিদি শিয়া সাফাবিদ রাজত্ব शाह इस्माइल साफाबर मध्यमे जख साफाब राजतवर प्रतिष्ठित है तक तरा सम्पूर्ण इरान के आहले सुन्नार से ही भूमि के एक शिया भूमि परिणत कर शक्ति व्यवहार कर शिया मतबद प्रचार प्रतिष्ठा कर शाह इस्माइल से कठोर हृदयर व्यक्ति एक जन रक्तिपासु व्यक्ति से निजे दाबी कर मासूम निसपापर मध्यव मह मध्य को पार्थक्य नहीं सेबी कर बारोईमाम मध्यमें निर्देशित हुए क्यागल परिचालना कर আহলে সন্ন্যাতের বিরুদ্ধে সে তরবারি উন্মুক্ত করেছে তাদেরকে হত্যা করেছে এবং সে পরীক্ষা করত সাধারণ মানুষদেরকে যে তারা পূর্ববর্তী তিন খলিফাকে গালাগাল করছে কিনা সে নিয়ম করে দিল যে পূর্ববর্তী খলিফাদেরকে প্রকাশ্যে গালাগালি করতে হবে রাস্তাঘাটে কিংবা হাটে বাজারে এমনকি মসজিদের মেম্বার পর্যন্ত এবং যারা এগুলো করতে অস্বীকার করবে তাদের শিরোচ্ছেদ করা হবে এভাবে ধীরে ধীরে পারস্যকে সে শিয়াদের একটি ভূমিতে পরিণত করেছে এবং এই কাজে সে মুসলিম খিলাফার বিরুদ্ধে গিয়ে কলোনিয়াল শক্তিকে সহায়তা প্রদান করেছে এই সাফাবিদ রাষ্ট্র তারা তৎকালীন ওসমানী খিলাফার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছে এবং পর্তুগিজ এবং ইংরেজ তাদের সঙ্গে মিলে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের সেই ভূমিকাগুলো প্রসঙ্গে ইবনে তাইমিয়া রহমেউল্লার একটি উক্তি দারুণভাবে প্রযোজ্য তিনি বলেছেন প্রত্যেক ব্যক্তির উচিত তার নিজ যুগে মুসলিমদের মধ্যে কি কী ঘটনা ঘটছে সেগুলোর দিকে দৃষ্টিপাত করা নিজ যুগে সমকালীন বিশ্ব পরিস্থিতিতে কি ঘটনা ঘটছে সেগুলোর দিকে প্রত্যেক ব্যক্তির মনোযোগ প্রদান করা উচিত এবং আরও উচিত সেই যুগের সাথে নিকট অতীতে কী কী ফিতনাফাস বিশৃঙ্খলা এবং দুর্নীতি ঘটেছে সেগুলোকে দেখা ইবনে তাইমিয়া বলছেন তাহলে একজন ব্যক্তি বুঝতে পারবে এবং দেখতে পাবে যে এগুলোর অধিকাংশই ঘটেছে রাফিদিদের মাধ্যমে তাদের কি আপনি পাবেন সবচেয়ে নিকৃষ্ট মানুষদের সহযোগী হিসেবে এই উম্মার মধ্যে বিভেদ বিশৃঙ্খলা এবং অসত্য বিস্তারে তারা কখনোই ক্ষান্ত হয়নি বর্তমান বিশ্ব পরিস্থিতি থেকেও আমরা দেখতে পাই যে মুসলিম ভূমিগুলোতে নব্য সাম্রাজ্যবাদীদের যারা প্রধান সহযোগী তারা আর কেউ নয় তারা সে রাফিদ এশিয়ারা হোক সেটা আফগানিস্তান ইরাক সিরিয়া কিংবা অন্যান্য ভূমিতে রাফিজ এশিয়াদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত হলো আগ্রহী ব্যক্তিগণ এই প্রসঙ্গে শাহক সাল্লাবির বই দেখতে পারেন এবং এই বইগুলো বর্তমান সময়ে বাংলাতেও অনুবাদ হয়ে গেছে রাফিদ এশিয়াদের সম্পর্কে তিনি একটি পৃথক অধ্যায় বিস্তারিত প্রায় একশোর থেকে বেশি পৃষ্ঠায় আলোচনা করেছেন তাদের আকিদা ধর্মবিশ্বাস ঐতিহাসিক পটভূমি এবং সাহাবা এখেরামদের বিরুদ্ধে তাদের কার্যক্রম সবকিছু সেখানে চমৎকারভাবে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হয়েছে প্রাথমিকভাবে তাদের সম্পর্কে জানার জন্য সেই বইগুলো একটি চমৎকার সহায়িকা হতে পারে জায়দিবনে আরকাম রাইদে তো লু তার হাদিসের দিকে আমরা ফেরত যাচ্ছি এবং সেখানে রসুল্ল সাল্লাইস্লাম নির্দেশ দিয়েছেন যে দুইটি ভারী বস্তুকে আঁকড়ে ধরতে এবং বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে নানা রকমের ভ্রান্ত ফিরকা আহলে কোরআন কিংবা রাফিদেশিয়াদের অনুসারী সরাসেগুলো প্রকাশ্যে স্বীকার করে না এই ধরনের ব্যক্তির মাধ্যমে নানা রকমের বিভ্রান্তি এবং প্রচারণা চালানো হয় সেই বর্ণনাগুলোকে ব্যবহার করে বলার চেষ্টা করা হয় যে দুইটি ভারী বস্তু কি কী সেগুলো কি কোরআনের সাথে আহলে আহলেবাইত নাকি সুন্না এভাবে সুন্নাহা এবং বাইতকে একটি সাংঘষিক বিষয় হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়ে থাকে সেই বর্ণনা এবং তার সংশয় নিরসনের দিকে যাওয়ার আগে প্রথমে আমাদের জানা উচিত যে সুন্না বা হাদিসের প্রতি রাফি দেশিয়াদের মনোভাব কি তাদের কাছে হাদিসের সংজ্ঞা কি। ইসলামী পরিভাষায় সুন্না বা হাদিসের অর্থ হচ্ছে যা কিছু বর্ণিত হয়েছে রাসুল্ল সাল্লাসালামের কাছ থেকে তার কথা কাজ কিংবা অনুমোদন আহলে সুন্নাতে উলামায় কেরাম হাদিস সংরক্ষণে অত্যন্ত কঠিনভাবে পরিশ্রম করেছেন প্রচুর শ্রম নিয়োজিত করেছেন তারা উত্তম এবং গ্রহণযোগ্য বর্ণাগুলোকে জাল এবং মিথ্যা বর্ণনা থেকে বাছাই করেছেন এই যাচাই বাছাই এবং নিরীক্ষণের কাজে তারা সর্বোচ্চ প্রচেষ্টা ব্যয় করেছেন এবং সর্বোচ্চ শিক্ষাগত পদ্ধতির প্রয়োগ করেছেন এভাবে সমস্ত মানব সামনে আহলে সুনাতল জামাতের উলামায় কেরাম সর্বপ্রথম এই ধরনের একটি একাডেমিক বা শিক্ষাগত পদ্ধতির দৃষ্টান্ত স্থাপন করেছেন সমস্ত মানবজাতির সামনে তার এমন একটি পদ্ধতি উপস্থাপন করেছেন যার মাধ্যমে বিভিন্ন ধরনের বর্ণনা সূত্রকে যাচাই বাছাই করা যায় এবং নিরীক্ষণ করা যায় এই বিষয়টি মুসলিমদের জন্য সমস্ত মানবজাতির সামনে একটি গর্ব ও সম্মানের বিষয় প্রধানত দুইটি বিষয়ের মাধ্যমে হাদিসকে যাচাই বাছাই করা হয় প্রথমত যারা বর্ণনাকারী তাদের বিশ্বস্ততার ব্যাপারে নিশ্চিত জ্ঞান অর্জন করা এবং সনদকে পরীক্ষা করা এ কারণে পরিচয়বিহীন অস্পষ্ট বর্ণাকারীদেরকে প্রত্যাখ্যান করা হয় এবং তাদের দোষ ত্রুটি থাকলে সেগুলোকে গ্রহণ করা হয় না দ্বিতীয়ত হাদিসের মাতন পরীক্ষা করা হয় অর্থাৎ হাদিসের বক্তব্য যদি কোরআন কিংবা সনদের দিক থেকে শক্তিশালী অন্যান্য বর্ণনার সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায় তাহলে সেগুলোকে গ্রহণ করা হয় না এভাবে হালিস জামাতের ওলামায় কেরাম হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন এবং এটি আলোসুহ্নতার সাহায্যের মাধ্যমেই ঘটেছে ওদিকে রাফেদেশিয়াদের কাছে হাদিসের সংজ্ঞা হচ্ছে একদিকে রসুল্লাহ সাল্লিস্লামের কথা আরেকদিকে এর সঙ্গে তাদের তথা কথিত মাসুম বা নিষ্প ইমামদের বক্তব্য সেগুলোকেও তারা হাদিস বা সুন্না বলে বিবেচনা করে এবং তাদের ক্ষেত্রে কোনো ধরনের বর্ণনা ক্রম, বর্ণনা ধারা বা সূত্র রক্ষা করার বিষয় আমরা দেখতে পাই না বরং তারা বলে থাকে যে ইমামরা বলেছেন কাজে সেগুলো সত্যই হবে তাদের অধিকাংশ বর্ণনার কোনো ধরনের সনদ নেই এবং নানা রকমের বর্ণনা রয়েছে যেগুলো সুস্পষ্টভাবে কুরআনের সঙ্গে এবং তাদের বর্ণনাগুলোর সাথেও সাংঘর্ষিক রাফিদিদের সেই সংরক্ষিত বর্ণনা বা ধারাক্রম বা সূত্র রাসুল্ল সাল্লাহাম পর্যন্ত পৌঁছায় না এবং তারা এটা নিজেরাও স্বীকার করে নেয় যে তাদের বর্ণনাগুলোর কোনো ধারাক্রম নেই আলহুর আল আমিলি এবং অন্যান্য রাফিদি সায়করা তারা বর্ণনা করে বলেছেন যে শিয়াদের মোটেও কোনো ধরনের বর্ণনা সূত্র নেই এবং তারা বর্ণনার ধারাক্রমের উপরে নির্ভর করে না কাজে প্রশ্ন হচ্ছে যে কিভাবে তারা প্রমাণ করতে পারে তাদের গ্রন্থের বর্ণনাগুলো সেগুলো রা সুল্লাহ ইসলামের কাছ থেকে এসেছে কিংবা তার আহলেবাইদের কাছ থেকে এসেছে অথচ আহলে সুন্না তল জামাত হাদিসকে সংরক্ষিত রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা ব্যয় করেছেন যখন সাহাবা ইকরাম জীবিত ছিলেন সেই অবস্থায় অর্থাৎ রাজুল্লাহ সাল্লা ইসলামের ওফাতের পর সাহাবা ইকরাম সুন্নাহ বা হাদিস সম্পর্কে পারস্পরিক কোনো ধরনের সন্দেহ রাখতেন না এবং তাবিদের যুগেও সাহাবিদের কাছ থেকে হাদিস বর্ণনা করা হলে সেটাকে তারা নিঃসংকোচে বিনা দ্বিধায় গ্রহণ করতেন কিন্তু এই বিশুদ্ধ পরিবেশ ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে যখন কিনা ফিতনা মাথা তারা দেয় আবদুল্লাবনে সাবা এবং তার অনুসারীরা যখন তাদের দূষিত চিন্তা প্রকাশ করতে শুরু করে সেই সময় নানা রকমের জাল বর্ণনা এগুলো প্রচার করতে শুরু করে যার মাধ্যমে শিয়াবাদের ভিত্তি তারা স্থাপন করেছিল ফলে সেই অবস্থায় সাহাবা একেরাম এবং তাবাইনগণ তাদের মধ্যে যারা আলেম ছিলেন তারা রাসুল্ল সাল্লা সালামের কাছ থেকে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হয়ে উঠলেন এবং যদি কোনো বর্ণনার বর্ণনা সূত্র কিংবা বর্ণনার যে ধারাক্রম সেটা জানা না থাকতো অথবা বর্ণাকারীরা অপরিচিত হতেন অথবা উত্তম চরিত্র সম্পর্কে জানা না থাকতো তাহলে তাদের কাছ থেকে কোনো বর্ণনা গ্রহণ করা হতো না মুসলিম রাহিমাউল্লাহ তার হাদিস গ্রন্থের ভূমিকাতে উল্লেখ করেছেন যে সাহাবা একরাম পরস্পরকে সূত্র সম্পর্কে জিজ্ঞাসা করতেন না কিন্তু যখন ফিতনা মাথায় তারা দিয়ে উঠলো তখন তারা বললেন যে তোমরা বর্ণাকারীদের নামগুলো উল্লেখ করো তারা খুঁজে বের করতেন কারা সুনার অনুসারী এবং তাদের বর্ণনাগুলোকে তারা গ্রহণ করতেন তারা খুঁজে বের করতেন কারা পথপ্রষ্ট এবং বিদাতের অনুসারী এবং তাদের বর্ণনাগুলোকে তারা প্রত্যাখ্যান করতেন এই যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছিল যুবক সাহাবিদের সময়ে অর্থাৎ যারা অল্প বয়সে রসুলুল্লাহ সাল্লাহ ইসলামকে দেখেছেন তারা জীবিত থাকা অবস্থাতেই সেই হাদিসকে যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছিল ইমাম মুসলিম উল্লেখ করেছেন বাসির আল আদাউ নামক এক ব্যক্তি ইবনে আব্বাসের কাছে আসলো এবং এসে সেই হাদিস বর্ণনা করতে শুরু করল সে বলছিল রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন এভাবে সে বর্ণনা করছিল অথচ ইবনে আব্বাস তার কথার দিকে কর্ণপাত পর্যন্ত করলেন না তার দিকে ফিরেও তাকালেন না সেই ব্যক্তি অবাক হয়ে বলল ইবনে আব্বাস আমি দেখতে পাচ্ছি তুমি আমার কথাই শুনছো না অথচ আমি আল্লাহ রাসুলের কাছ থেকে বর্ণনা করছি আর তুমি সেগুলো শুনছো না ইবনে আব্বাস তখন বললেন একটা সময় ছিল যদি আমরা শুনতাম যে কোনো লোক এভাই বলছে আল্লাহ রসুল সাল্লাসলাম বলেছেন তখন আমরা সবাই সেই ব্যক্তির দিকে ঘুরে তাকাতাম তার কথা কান লাগিয়ে শুনতে থাকতাম কিন্তু যখন থেকে লোকেরা অনেক ধরনের বর্ণা প্রচার করতে শুরু করলো তখন যে বর্ণাগুলোর সাথে আমরা পরিচিত নই এবং যে ব্যক্তিদের সাথে আমরা পরিচিত নই তাদের কাছ থেকে আমরা বর্ণনা গ্রহণ করতাম না সুতরাং হাদিসের এই বর্ণনা সূত্র এবং ধারাক্রম এর মাধ্যমে হাদিসকে সংরক্ষণ করা এই প্রসঙ্গে আবদুল্লাবনে মুবারক রাহিমাউল্লাহ তিনি বলেছেন যে হাদিসের এই বর্ণনা সূত্রগুলো হচ্ছে এই দিনের একটি অংশ যদি বর্ণনা সূত্র এবং ধারাক্রম না থাকতো তাহলে যে কোনো ব্যক্তি যা কিছু ইচ্ছা বলে সেটাকে রাসুলের নামে চালিয়ে দিতে পারত ইবনুল মুবারক তিনি আরও বলেছেন আমাদের মধ্যে এবং ওই ধরনের লোকেদের মধ্যে পার্থক্য হচ্ছে এই তালিকা অর্থাৎ বর্ণনাকারীদের ক্রমধারা হাদিসের বর্ণনাকারীদেরকে পুনঃ নিরীক্ষণ করা কে কতটুকু সত্যবাদী এবং নির্ভরযোগ্য সেগুলো যাচাই করার মাধ্যমে হাদিসকে সংরক্ষণ করা হয়েছে হাদিসের বর্ণনাকারীদের জীবনী ইতিহাস জীবন আচরণ এগুলো সংরক্ষণ করা হয়েছে এই ব্যাপারে কোন ধরনের নিন্দুকের নিন্দার পরোয়া না করে তাদের সব ধরনের প্রকাশ্য কিংবা গোপন বিষয়গুলোকে পর্যন্ত অনুসন্ধান করা হয়েছে এই সকল প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ সুতাল এই ইসলামকে সংরক্ষিত করেছেন এই দিনকে সুরক্ষিত রেখেছেন এবং এভাবে ইসলামী আইনের দ্বিতীয় উৎস সুনার ভিত্তি স্থাপিত হয়েছে ফলে হাদিসের সত্যতার ব্যাপারে বর্তমানে আর কোনো সন্দেহের অবকাশ নেই অথচ রাফিদেশিয়াদের ক্ষেত্রে আমরা দেখতে পাই তারা অধিকাংশ সাহাবাহিক রামদেরকেই কাফের সাব্যস্ত করেছে মাত্র হাতে গোনা কয়েকজন কিছু বর্ণনা এসেছে তেরো জন কিংবা কিছু বর্ণনায় তার থেকেও কম সংখ্যা উল্লেখ করা হয়েছে এই অল্প কিছু সাহাবায়করাম বাদে রাফিদে শিয়াদের মতে অধিকাংশ সাহাবিক কাফের তাদের এই সকল জঘন্য দৃষ্টিভঙ্গির কারণে সাহাবায় একরাম থেকে বর্ণিত প্রায় সকল হাদিসকে তারা প্রত্যাখ্যান করেছে শুধুমাত্র সেগুলোকে তারা গ্রহণ করেছে যেগুলো তাদের আহলেবাইতের ইমামদের ব্যাপারে অথবা তাদের মাধ্যমে বর্ণিত হয়েছে বলে তারা দাবি করে অথবা যাদেরকে তারা বলে যে তারা নাকি শিয়া ছিলেন যেমন সালমান আল ফারিসি আম্মার ইবন ইয়াসির আবুজার আল গিফারি এবং মিগদাদ ইবনে আসওয়াত এই চারজন সাহাবিকে তারা মনে করে থাকে যে তারা শিয়া ছিলেন রাফিদে শিয়ারা হাজি বর্ণনাকারীদের উপরে লাগামহীন ভাবে নানা রকমের জঘন্য মিথ্যাচার এবং আক্রমণ পরিচালনা করেছে যারা হাদিস বর্ণনা করেছেন যেমন আবুহাই রাস আমরা ইবনে জুবাইর আমুল্লাস এভাবে অন্যান্যদের উপর তা নানা রকমের অপবাদ এবং মিথ্যাচার আরোপ করেছে তাদেরকে জাল বর্ণনা সৃষ্টির অভিযোগ প্রদান করেছে এ কারণে আমরা দেখতে পাই ইমাম আবদুল কাহির আল বাগদাদি তিনি রাফিদ সম্পর্কে বলেছেন তারা তাদের মধ্যে অন্তর্ভুক্ত যারা সুননাকে অর্থাৎ হাদিসকে প্রত্যাখ্যান করেছে কারণ তারা রাসুলের সাহাবিদের বর্ণনাগুলোকে গ্রহণ করতে প্রত্যাখ্যান করেছে যে কোনো একজন ব্যক্তি যদি রাফিদ সংরক্ষিত বর্ণনা কিতাব সেগুলোকে অধ্যয়ন করেন তাহলে তিনি সহজেই এই পরিসমাপ্তিতে পৌঁছাবেন যে তাদের সংরক্ষিত বর্ণনাগুলো অধিকাংশই সুননার বিপরীত সুন্নার সাথে সাংঘর্ষিক সেগুলো মুসলিমদের কাছে সুপরিচিত ব্যাখ্যা প্রয়োগ বর্ণনা সূত্র এবং মাতনের সঙ্গে সাংঘর্ষিক রাফি দেশিয়ারা সূত্র বর্ণনা ধারাবাহিকতা নিরীক্ষণ করা কিংবা বর্ণাকারীদেরকে যাচাই বাছাইয়ের প্রতি কোনো গুরুত্ব প্রদান করে না এবং একই সঙ্গে বুখারি মুসলিম এবং অন্যান্য যাচাইকৃত হাদিস গ্রন্থগুলোকেও তারা প্রত্যাখ্যান করেছে এর মাধ্যমে একদিকে তারা সাহবাহিক রামকে প্রত্যাখ্যান করেছে রসুল উল্লাহ সাল্লাহিস্লামের হাদিসকে প্রত্যাখ্যানের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ ইসলামকেও প্রত্যাখ্যান করেছে এবং যাদেরকে তারা সমর্থনের দাবি করে সেই আহলেবাইদকেও তারা প্রত্যাখ্যান করেছে কারণ আলী ইবনাবি তাউলিব রাজিউল তোলাহানহু তিনি নিজেও হাদিস অনুসরণের নির্দেশ প্রদান করেছেন আলবিদায় নিহায় বর্ণাতে এসেছে আলী রাজি উল্তালাহু তিনি বলেছেন তোমরা দিনকে আঁকড়ে ধরো হেদায়তকে অনুসরণ করো এবং নবীজির সন্ন্যাকে অনুসরণ করো যা কিছু তোমরা বুঝতে পারো না সেগুলো কোরআনের সাথে মিলিয়ে দেখো যদি কোরআন সেগুলোর অনুমোদন প্রদান করে তাহলে সেগুলোকে আঁকড়ে ধরো আর যদি অনুমোদন প্রদান না করে তাহলে সেগুলিকে প্রত্যাখ্যান করো আলী রাজিউল্লাহ তিনি আরও বলেছেন নবীর নির্দেশনাকে তোমরা অনুসরণ করো কারণ এটাই হচ্ছে সর্বোত্তম হেদায়ত তার সুনতকে অনুসরণ করো কারণ সেটাই হচ্ছে সর্বোত্তম পথ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন তোমাদের জন্য আমি এত সুস্পষ্ট বিষয়গুলো রেখে যাচ্ছি যা দিন এবং রাতের মতো স্পষ্ট যদি এগুলো থেকে কেউ বিচ্যুত হয় তাহলে সে ধ্বংসপ্রাপ্ত হবে আবুজাউর রদুল্লাহ সাল্লাহন তিনি বলেছেন রসুল্ল সাল্লাহ আলু আসলাম তিনি আমাদেরকে এমন অবস্থায় রেখে গিয়েছেন যে আসমানে উড়ন্ত কোনো পাখির ব্যাপারেও তিনি বলতে ভুলে যাননি এতক্ষণ পর্যন্ত হাদিস তথা সুন্হ সম্পর্কে রাফিদ ইশিয়াদের অবস্থানের বিপরীতে আহলে সুন্নাতুল জামায়াতের অবস্থান সম্পর্কে আমরা জানলাম কেন না যখন তারা আমাদের হাদিস দিয়ে আমাদের হাদিসের দলিল দিয়ে রাফিদ ইশিয়া মতবাদের পক্ষে কথা বলার চেষ্টা করে তখন শুরুতেই জেনে নেওয়া উচিত আমাদের হাদিস সম্পর্কে তাদের ধারণা কি। এরপর আমরা আবারও সেই জায়দ ইমনি আরকামের হাদিসের দিকে ফিরে যাচ্ছি এবং এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছি যে কোরআনের সাথে দ্বিতীয় উৎস হিসেবে কোনটিকে অনুসরণ করা হবে আহলেবাইত নাকি সুন্নাকে এক্ষেত্রে প্রথমেই আবারও স্মরণ করিয়ে দেওয়া আহলে সুন্না কখনোই কোনো বিশুদ্ধ নির্ভরযোগ্য বর্ণনাকে গোপন করে না কিংবা এড়িয়ে যায় না যে কারণে জায়দ ইবনার কামের হাদিসে যেখানে কোরআনের সাথে রসুল্ল সাল্লাহ আলাইসাল্লাম আহলেবাইতের কথাও আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন সেটা আমরা দেখতে পাই সুস্পষ্টভাবে সোহি মুসলিমের সংরক্ষিত রয়েছে কেউ সেটাকে বাদ দেয়নি কিংবা অস্বীকার করেনি সুন্না অনুসরণের কারণেই আমরা আহলে বাইতকে ভালোবাসি এবং তাদেরকে অনুসরণ করি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে সুন্নাকে অনুসরণের নির্দেশ দিয়েছেন সেভাবে আহলে বাইতের ব্যাপারেও আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন কিন্তু আহলে বাইতকে অনুসরণ করার অর্থ কি এই বিষয়ে বর্ণনার দিকে এবারে আমরা যাচ্ছি প্রথমে রসুলুল্লাহ সাল্লাহিসাল্লামের বিশুদ্ধ হাদিস থেকে আমরা দেখতে পাই তিনি বলেছেন আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব এবং আমার সুননতকে রেখে গেলাম যদি তোমরা এই দুটিকে আঁকড়ে থাকো তাহলে কখনোই বিপদগামী হবে না বিদায় হজের ভাষণে রসুল্ল সাল্লাইসাল্লাম সুন্নাকে আঁকড়ে ধরার নির্দেশ প্রদান করেছেন বিশুদ্ধ বর্ণনায় এসেছে রাসুল্ল্লাহ সাল্লা উল্লাহ সাল্লাম তিনি বলেছেন হে লোকসকল আমি তোমাদের কাছে এমন বস্তু রেখে যাচ্ছি যা মজবুতভাবে ধারণ করলে তোমরা কখনোই পথভ্রষ্টু হবে না আল্লাহর কিতাব এবং তার নবীর সুননত কিতাব আল্লাহ বা নবী এভাবে আমরা তিরমিজির আরেকটি হাদিসে দেখতে পাই রসুল্ল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন নিশ্চয়ই আমি তোমাদের কাছে এমন বিষয় রেখে যাচ্ছি যদি সেগুলো আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবে না একটি আরেকটির থেকে শ্রেষ্ঠ আল্লাহর কিতাব এটি এমন এক রজ্জু যা আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত এরপর রসল্লাহ সাল্লাহ আলুস্লাম বলেছেন ওয়াইতরাতি বাইত এবং আমার আহলে বাইত তারা কাউসার পর্যন্ত পৃথক হবে না কাজেই আমার পরে তাদের সাথে তোমরা কেমন আচরণ করছ সেদিকে খেয়াল রাখবে তির্মিতিতে বর্ণিত এই হাদিসের ব্যাপারে ওলামা একরাম মন্তব্য করেছেন যে এই হাদিসের একাধিক বর্ণাসুত্র রয়েছে কিন্তু একটিও ত্রুটিমুক্ত নয় এছাড়া এই বর্ণনাতে বিভিন্ন পারস্পরিক পার্থক্য বিদ্যমান রয়েছে সুতরাং এই হাদিসের সনদ সম্পর্কে হাদিসের ওলামা একরামদের বিভিন্ন মন্তব্য রয়েছে অপরদিকে যেখানে রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম কুরআের সঙ্গে সুন্নাকে আঁকড়ে ধরার কথা বলেছেন সেগুলো বিশুদ্ধ এবং সহি হাদিস রসুল্ল সাল্লু আলাই সাল্লাম কোরআনের সাথে আহলেবাইতের কথাও বর্ণনা করেছেন আহলেবাইদকে আমরা অনুসরণ করি এবং ভালোবাসি কিন্তু এক্ষেত্রেও আমরা দেখতে পাই আহলেবাইদ কারা এখানেও রাফি দেশিয়ারা আহলে সুনাতল জামাতের অবস্থান থেকে বিচ্যুত হয়েছে তারা কেবলমাত্র আলী ফাতেমা হাসান হুসাইন এবং হুসাইনের বংশধরদের মধ্যেই আহলেবাইদকে সীমাবদ্ধ করে দিয়েছে অথচ আল্লাহ আল্লাহ সুর আহজাবের আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রসুল উহ সল্লাহ সাল্লামের বেবিগণ উম্মুল মুমিন তারাও আহলেবাইদ্যের অন্তর্ভুক্ত সুতরাং আহলেবাইতের পরিচয় সেখানেও শিয়া এবং সুন্নিদের মধ্যে পার্থক্য রয়েছে বাইতকে ভালোবাসা তাদেরকে অনুসরণ করা তাদেরকে সাহায্য সমর্থন করার অর্থ এই নয় যে কোরআনের পর দ্বিতীয় উৎস হিসেবে ইসলামী আইনের দ্বিতীয় উৎস হিসেবে সুন্না বাতিল হয়ে যাবে এটা কখনোই নয় আহলে আহলেবাইতের অনুসরণ এবং সুননার অনুসরণের মধ্যে কোনো সংঘর্ষ নেই আমরা দেখতে পাই ইসলামী আইনের দ্বিতীয় উৎস হচ্ছে সুন্না তথা রসুল্লাহ সাল্লাইসাল্লামের হাদিস সমূহ এই বিষয়টি নির্ধারিত হয়েছে কুরআনের আদেশের মাধ্যমে সুন্হাকে আঁকড়ে ধরা হাদিসকে অনুসরণ করা এটা কুরআনের আদেশ আল্লাহ সুবাহ তিনি বলেছেন فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَتِئُوا اللَّهَ وَعَتِئُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ هَي مَنْ دَرْقُون উলুল আমর বা কর্তৃত্বশীল তাদেরকে মান্য করো এরপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হয়ে পড়ো তাহলে সেটাকে আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ এবং কিয়ামত দিবসের উপরে বিশ্বাসী হয়ে থাকো এটাই কল্যাণকর এবং পরিণতির দিক থেকে উত্তম এই আয়তের মাধ্যমে সুস্পষ্টভাবে আল্লাহ সুভাতে আল্লাহ তার রাসুলের আনুগত্যের নির্দেশ প্রদান করেছেন এবং রাসুলের আনুগত্য পালন করা সম্ভব তার সুন্না তথা হাদিসকে অনুসরণ করার মাধ্যমে এই আয়তে আরও বলা হয়েছে উলুল আমর বা মুসলিমদের যারা কর্তৃত্বশীল যারা বৈধ মুসলিম শাসক তাদের আনুগত্যের কথা সেখানে আমরা দেখতে পাই রাফি দেশিয়ারা কেবলমাত্র তাদের ইমামদের আনুগত্য করাকেই বৈধ মনে করে থাকে অন্যান্য খলিফা কিংবা যে কোনো মুসলিম শাসকের আনুগত্য তাদের কাছে অবৈধ পারস্পরিক মতবিরোধের ক্ষেত্রে কোনো বিষয়কে কুরআন এবং সুনার দিকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ রাসুল্লাহ সাল্লাইসাল্লামের সাহাবায়কেরাম কার্যকর করেছেন বিভিন্ন বিষয়ে বিরোধপূর্ণ বিষয়ে সমাধানের জন্য তারা আলী বা আহলি বাইতকে মানদণ্ড ধরেননি বরং আল্লাহ এবং তারা সুলের দিকে সেগুলোকে ফিরিয়ে দিয়েছেন এক্ষেত্রে একটি বিখ্যাত ঘটনা রয়েছে আলী এবং আব্বাস রাজি আল্লাহ আনহুমা তাদের মধ্যে একটি বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা সেই বিষয়টি সমাধানের জন্য নিয়ে গিয়েছেন উলুল আমর তথা খলিফা ওমার ইবুল খাতাব রাজি আল্লাহ তোলা কাছে এবং অমর রাজিউল্লাহ তিনি যে সমাধান দিয়েছেন তারা উভয়েই সেটি মেনে নিয়েছেন অর্থাৎ এই ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আলী এবং আব্বাস উভয়ে ছিলেন আহলেবাইতের সদস্য এবং তাদের মধ্যেও কিছু বিষয়ে মতপার্থক্য ছিল রাফিদে কাছে তাদের সঙ্গায় আহলে বাইত হচ্ছে মাসুম সব ধরনের ভুল ত্রুটি থেকে মুক্ত অথচ বাইত কিংবা আলী আলিরাদানহ তিনি মাসুম বা পুরোপুরি নিষ্পাপ এমনটি নয় শুধুমাত্র নবী রাসুলগণ তারাই মাসুম এবং সম্পূর্ণ ভুল ত্রুটি থেকে মুক্ত আলির দাদিয়াল তোলানহ কিংবা আহলেবাইত তারা যে মাসুম নন এই প্রসঙ্গে বিভিন্ন ঘটনায় সুস্পষ্ট প্রমাণ রয়েছে যেমন আমরা স্মরণ করতে পারি যে আলী আলির দিয়তোলাহ তিনি একবার ফাতেমা রাজি আলহতালহা বর্তমান থাকা অবস্থাতেই আবু জাহেলের মেয়েকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছিলেন এবং সেই ঘটনায় রসুল উল্লাহ সাল্লাহিস্লাম তাকে সমালোচনা করেছেন এ সঙ্গে আমরা আরও স্মরণ করতে পারি কিয়ামুল্লালের ঘটনা যখন রসুল উল্লাহ সাল্ল্লা ভুলাইস্লাম আলী এবং ফাতিমাকে দেখতে গিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে তোমরা কেন উঠছো না এবং রাতের সালাত বা কিয়ামুল্লা তথা তাহার আদায় করছো না সেই অবস্থায় আলী বলেছিলেন যে আমাদের রুহগুলো অর্থাৎ যখন মানুষ ঘুমিয়ে যায় তখন মানুষের আত্মা মানুষের রুহ তো আল্লাহর নিয়ন্ত্রণে থাকে তিনি যদি চাইতেন তাহলে আমাদেরকে উঠিয়ে দিতেন আমরা সেটা আদায় করতাম রসদুল্লা সাল্লা আসসালাম স্বাভাবিকভাবেই এই উত্তর পছন্দ করলেন না তখন তিনি তার উরুর ওপর আঘাত করে বলছিলেন যে নিশ্চয়ই মানুষ অধিক তর্ক প্রবণ বা ঝগড়াটে অকান আল ইনসানু আখসার রাশাই ইন জাদালা এর বাইরেও আরও বিভিন্ন ঘটনায় উল্লেখিত হয়েছে যেখানে আলী রাদিলহু তিনি ভুল করেছেন এবং নিজের ভুল স্পষ্ট হয়ে যাওয়ার পর সেগুলোকে সংশোধনও করে নিয়েছেন আহলে আহলেবাইতে সদস্যরা নিজেদের মধ্যে যেভাবে বিভিন্ন বিষয়ে মতভেদ করেছেন ঠিক তেমনিভাবে পরবর্তী ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে তারা সময়ের আবর্তে নানা পথ এবং মতের অনুসারী হয়ে গেছেন তাদের অনেকে যেভাবে আহলে সুনাতল জামাতের অনুসারী হিসেবে আছেন ঠিক তেমনিভাবে অনেকে বিভিন্ন ভ্রান্ত মত এবং পথের অনুসারী হয়ে গেছেন রাফিদ এশিয়া ফিরকার অনুসারী অনেকে হয়েছেন তাদের কেউ রয়েছেন সুফি কিংবা কেউ জাইদ এশিয়া বাইতের সদস্যদের বিভিন্ন পথে পরিচালিত হওয়া এবং তাদের মতপার্থক্য এই বিষয়গুলোর বাইরে যেখানে আহলে বাইতের ইমাম তথা আলেম ব্যক্তিরা ঐক্যমত পোষণ করেছেন সেই বিষয়গুলোতে আমরা শিয়াদেরকে অনুসরণ করতে দেখি না আহলে বাইতের জ্ঞানী ব্যক্তিরা যাদের অনেককে রাফিদে শিয়ারা নিজেদের ইমাম হিসেবে শনাক্ত করে থাকে তাদের কাছ থেকে বিভিন্ন বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত হয়েছে যে তারা আউ বকর এবং অমরকে শ্রদ্ধা করতেন এবং আলীকে এই পূর্ববর্তী দুই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ মনে করতেন না স্বয়ং আলী রজিয়া থেকে মোতাবতির বর্ণনা এসেছে যে তিনি আউ বকর এবং অমরকে রাসুদুল্লাহ সাল্লু আলাইসালামের পরে এই উম্মতের দুইজন শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে স্বীকার করে নিয়েছেন কাজেই রাফিদে শিয়ারা কোথায় কে অনুসরণ করছে কিংবা কোথায় আলীকে অনুসরণ করছে যে হাদিসের রাসুল্ল সাল্লা সাল্লাম বলেছেন যে আহলেবাইত কাউসার পর্যন্ত মিলিত না হয়ে পৃথক হবে না এর অর্থ কী প্রথমত এই হাদিসের বিশুদ্ধতা সম্পর্কে ওলামা একামের বিভিন্ন মতামত রয়েছে এরপরে অন্যান্য মতামতের মধ্যে তারা উল্লেখ করেছেন এখানে দুইটি বিষয়কে আঁকড়ে ধরার ক্ষেত্রে কোরআনের সাথে আহলেবাইদকে উল্লেখ করা হয়েছে এর মাধ্যমে আহলেবাইদ তথা নবী পরিবারের যারা আলেম ছিলেন তাদের ঐক্যমত বা ইজমাকে বোঝানো হয়েছে প্রত্যেক ব্যক্তির যার যার মতামতকে বোঝানো হয়নি আর আহলে বাইতের যারা আলেম ছিলেন তাদের ইজমা এবং ঐক্যমতের মাধ্যমে আবু বকর এবং অমরের মর্যাদা প্রমাণিত কিন্তু শিয়ারা এই বিষয়ে কোনো ভূক্ষেপ করে না প্রসঙ্গত তো জেনে রাখা ভালো রাফিদে শিয়াদের কাছে ইজমার কোনো গ্রহণযোগ্যতা নেই ইবনে তাইমিয়া রহমেউল্লাহ তিনি বলেছেন আল্লাহর প্রশংসা এই কারণে যে রাফিদে শিয়াদের চিন্তাধারার সাথে আহলে বাইতের কোনো ঐক্যমত নেই তারা কখনো তাদের সাথে একমত হননি বরং তাদের সেই সমস্ত চিন্তাধারা এবং তাদের সাথে সম্পর্কযুক্ত হওয়া থেকে আহলেবাইত সম্পূর্ণ মুক্ত তিরমিজের যে হাদিস শেখ কাউসার পর্যন্ত আহলেবাইত পৃথক হবে না বলে উল্লেখ করা হয়েছে সেই বর্ণনা প্রসঙ্গে হাদিসের উলামা ইকরাম প্রথমে বর্ণনা সূত্র সম্পর্কে আপত্তি উপস্থাপন করেছেন এরপর তারা বলেছেন যদি বর্ণনাটি বিশুদ্ধ হয় তাহলে আহলেবাইতের আলেমদের যদি কোনো বিষয়ে ইজমা থাকে ক্ষেত্রে সেটা মানা বাধ্যতামূলক অন্যথায় নয় মুল্লা আলী কারি রহিমাউল্লাহ তিনি বলেছেন আল্লাহর কিতাবের সাথে একত্রে বাইতের কথা উল্লেখ করার কারণ যে কোনো বাড়ির লোকেরা বাড়ির যিনি প্রধান ব্যক্তি থাকেন বা কর্তা থাকেন তার ব্যাপারে অন্যান্য মানুষদের তুলনায় অধিক জ্ঞান রাখে ফলে আহলে বাইতের মাধ্যমে অর্থাৎ আহলে বাইতের যারা আহেলুল ইলম বা জ্ঞানী ব্যক্তি তাদের কথাকে বোঝানো হয়েছে যারা নবীদের চরিত্র আখলাখ তার পথ আদেশ নিষেধ এবং হিক্মা সম্পর্কে অন্যদের তুলনায় অধিক জ্ঞান রাখেন এ কারণে আল্লাহর কিতাবের সাথে এখানে একত্রে আহলে বাইতের কথাকে উল্লেখ করা হয়েছে রাফি দেশিয়ারা সুন্না থেকে আহলে বাইতের সম্পর্কে যে বর্ণনাগুলোকে উল্লেখ করে এবং সেগুলোকে ব্যবহার করার মাধ্যমে নিজেদের বাতিল মতাদর্শকে প্রমাণিত এবং প্রতিষ্ঠিত করতে চায় সেই প্রসঙ্গে শেয়েখ আলবানি রহিমাউল্লাহ তিনি বলেছেন যে এই বিষয়টি সুপরিচিত যে এই হাদিসটিকে অর্থাৎ তিরমিজির সেই হাদিস যেখানে আল্লাহর কিতাবের পর আহলে বাইতের কথা উল্লেখ করা হয়েছে তিনি বলেছেন যে এই হাদিসটি এটি সুপরিচিত যে এই হাদিসটিকে রাফি দেশিয়ারা ব্যবহার করে থাকে দলিল হিসেবে। এবং তারা এটিকে এত বেশি প্রচার করে যে আহলে সুনাতল জামাতের অনেকে বিভ্রান্ত হয়ে তাদের কথাগুলোকে সঠিক বলে মনে করতে শুরু করে কিন্তু এই সকল ব্যক্তিরা দুইটি ক্ষেত্রে ভ্রান্তির শিকার হয়েছেন প্রথমত শিয়ারা আহলেবাইতের যে সংজ্ঞা নির্ধারণ করেছে তার চেয়ে আহলে সুনাতল জামাতের কাছে আহলেবাইতের সংজ্ঞা আরও ব্যাপক এবং এই বিষয়টি কোরআনের আয়াতের মাধ্যমে প্রতিষ্ঠিত কারণ রসুল্ল সাল্লাহ সাল্লামের স্ত্রীদেরকে সুরা আহজাবের আয়াতের মাধ্যমে তার পরিবার বা আহলেবাইতের অন্তর্ভুক্ত করা হয়েছে অথচ আল্লাহর আয়াতের বিপরীতে গিয়ে শুধুমাত্র আলী ফাতিমা হাসান হুসাইন এবং তাদের বংশধরদের মধ্যে আহলে বাইতকে সীমাবদ্ধ করে দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয় যে রাফিদ এশিয়ারা তারা নিজেদের খেয়াল খুশি এবং ধ্যান ধারণার অনুসরণ করেছে দুই নম্বর বিষয় বাইতের মাধ্যমে যে বিষয়টিকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে তাদের মধ্যে যারা কোরআন এবং সন্নাকে আক্রে ধরে থাকেন এবং যারা আলেম ইমাম আবু জাফর আত্মহাবি রহিমাউল্লাহ তিনি বলেছেন আহলে বাইত বলতে সেই সকল ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে যারা দিনকে আঁকড়ে ধরেন এবং রসুল্লাহ সাল্লু আলু সাল্লামের পদচিহ্নকে অনুসরণ করেন এই প্রসঙ্গে আহলে সুনাত জামাতের ওলামাইকরামদের আরেকটি মতামত হচ্ছে এটা যে তিরমিজি সেই হাদিসটি কোরআনের সাথে যেখানে বাইতের কথা উল্লেখ করা হয়েছে সেটি ওই সকল হাদিসের অনুরূপ যেখানে রসুলুল্লাহ সাল্লুসাল্লাম আরও অন্যান্য বিষয়কে অনুসরণ করার এবং আঁকড়ে ধরার নির্দেশ প্রদান করেছেন যেমন রসুলুল্লাহ সাল্লু আলু সাল্লাম খোলাফের রাশি দিনের সুননতকে আঁকড়ে ধরার নির্দেশ প্রদান করেছেন একটি হাদিসে এরপর রসুলুল্লাহ সাল্লু আবু আবুবকর এবং অমরের দৃষ্টান্তকে অনুসরণ করার নির্দেশ প্রদান করেছেন আরেকটি হাদিসে আরেকটি হাদিসে দেখা যায় রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম আম্মারের হৃদায়তকে অনুসরণ করার নির্দেশ প্রদান করেছেন এবং ইবনে মাসউদ রদি তাল্লাহানহু তার উপদেশকে গ্রহণ করার নির্দেশ প্রদান করেছেন রসুলুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বলেছেন তোমরা আমার পরে আমার সুননত এবং খোলাফে রাশি দিনের সুননতকে আঁকড়ে ধরবে এবং তার সাথে দৃঢ়ভাবে সংযুক্ত থাকবে রসুল্ল সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমার পরবর্তীতে যারা আসবে তাদের দৃষ্টান্ত অনুসরণ করবে আবু বকর এবং ওমারের দৃষ্টান্ত রসুল্ল সাল্লু আলাই সাল্লাম বলেছেন আম্মারের হৃদায়ত এবং ইবনে মাসুদের উপদেশকে গ্রহণ করবে সুতরাং এই বর্ণনাগুলোর মাধ্যমে সুস্পষ্ট হচ্ছে যে এখানে কিছুতেই রাফি দেশিয়ারা যেভাবে বুঝেছে অর্থাৎ সেই হাদিসগুলোকে ব্যবহার করে তারা ইমামতের পক্ষে দলিল প্রমাণিত করতে চায় সেটা কখনোই প্রমাণিত হয় না বরং নির্দেশিত হয় যে রাসুল্লাহ সাল্লু আলু সাল্লামের পরিবার কিছুতেই পথভ্রষ্টতার উপরে একমত হতে পারেন না যে কারণে আমরা সুন্হাকে অনুসরণ করি এবং সুন্হাকে অনুসরণ করার মাধ্যমে আহলে আহলেবাইতের ইজমাকেও আমরা অনুসরণ করি এবং রাসুল্ল সাল্লু আলু সাল্লামের নির্দেশকে আমরা পালন করে থাকি সুতরাং আহলে বাইত এবং সুনত এই দুইটি বিষয় অনুসরণ করার মধ্যে কোনো দ্বন্দ্ব বা সংঘাত নেই ইমাম মালিকের সংরক্ষিত মোয়াত্তার হাদিসে রাসুল্ল্লাহ সাল্লু আলু সাল্লাম তিনি বলেছেন আমি তোমাদের মাঝে দুইটি বিষয় রেখে যাচ্ছি যদি তোমরা সেই দুটি বিষয়কে আঁকড়ে ধরো তাহলে কখনোই তোমরা পথপ্রষ্ট হবে না একটি হচ্ছে আল্লাহর কিতাব এবং অপরটি হচ্ছে তার রসুলের সুন্নত আজকের পর্বের ষষ্ঠ ঘটনা রসুল্ল সাল্লুস্লাম যখন অসুস্থ অবস্থায় ছিলেন তার অন্তিম সময়ে সেই বৃহস্পতিবারের ঘটনা আমরা জানি রসুল্ল্লাহ সাল উলুস্লাম তিনি সোমবার সকালে মৃত্যুবরণ করেছিলেন কাজেই বৃহস্পতিবার হচ্ছে তার মৃত্যুর চার দিন আগের ঘটনা এবং কি সেই ঘটনা সেই প্রসঙ্গে বর্ণনায় এবারে আমরা যাচ্ছি মুখারি হাদিসে এসেছে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাতলানহু থেকে বর্ণিত তিনি বলেছেন ইবনে আব্বাস বললেন বৃহস্পতিবারের ঘটনা কি বলব সেই বৃহস্পতিবারের ঘটনা রসুল উল্লাহ সাল্লাই সাল্লামের রোগ যন্ত্রণা প্রবলভাবে দেখা দিল তখন তিনি বললেন তোমরা আমার কাছে এসো আমি তোমাদের জন্য কিছু লিখে দিয়ে যাই যেন তোমরা এরপর কখনও বিভ্রান্ত না হও এরপর তারা পরস্পর মতভেদ করলেন আর রসুল উল্লাহ সাল্লাইসাল্লামের সামনে মতভেদ করা শোভনীয় নয় এরপর কিছু সংখ্যক লোক বললেন মা আশা আনুহু আহা জরা আল্লাহ রসুল সাল্লুসাল্লামের কি হয়েছে তিনি কি জরের ঘরে প্রলাপ বকছেন তোমরা তার কাছ থেকে বিষয়টি বুঝে নাও এরপর তারা রসুল্লাহ সাল্লাই কাছে সেই বিষয়টি আবার পুনঃস্থাপনের উদ্যোগ নিলেন তখন তিনি বললেন তোমরা আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও তোমরা আমাকে যে কাজের দিকে আহ্বান জানাচ্ছ তার থেকে আমি এখন উত্তম অবস্থায় রয়েছি এরপর রসুল্লাহ সাল উল্লাহ সাল্লাম তাদেরকে তিনটি নসিহত করলেন প্রথমত তিনি বললেন आरब उपद्वीप थे मुश्रिक बहिष्कार कर दीते दु नम्बर प्रतनिधिदल सेदरप्यन करतेमनटी करतम वर्णन करारी तृतयटी बला थे नीरव थकलें अथवा बर्णन करी तृत्य टी भूले गई हे बृहस्पतिवार घटना बुखार वर्णन इबने हजरसल्लाणी अन्य हादी के समन्वय घटिए से तृत्य विषय उल्लेख कर वर्णनिकारी भूले ग সম্ভবত এই দুইটি বিষয়ের যে কোনো একটি হবে সেই তৃতীয় বিষয়টি এক নম্বর তিনি ওসামার বাহিনীকে স্বামী প্রেরণের নির্দেশনা প্রদান করতে চেয়েছিলেন অথবা দুই নম্বর মৃত্যুর পর যেন তার কবরকে ইবাদতের স্থানে পরিণত করা না হয় সহি মুসলিমের বর্ণনাতেও এই বিষয়টি এসেছে ইবনে আব্বাস রাজিয়াল্লাহান হুমা থেকে বর্ণিত তিনি বলেছেন যখন রাসুল্ল সাল্লাইসাল্লামের ওফাতের সময় নিকটবর্তী হল তখন সেখানে ঘরের মধ্যে অনেক লোকই উপস্থিত ছিলেন তাদের মধ্যে ওমার ইবুল খাতা আব্রাদিয়ালহ তিনিও ছিলেন রসুল্ল সাল্লাহসাল্লাম বললেন আমাকে লেখার উপকরণ এনে দাও আমি তোমাদের জন্য এমন কিছু লিখে দেই যাতে তোমরা পথ হারাবে না তখন ওমার বললেন কাদগালা বা আলাই হিল ওয়া জাউ আল্লাহ রসুল সাল্লাহ রোগের যন্ত্রণা এখন খুবই প্রবল খুবই তীব্র ওয়াঈন্দা কুমল কোরআন আর তোমাদের কাছে তো কোরআন রয়েছে হাসবুনা কিতাবুল্লাহ কাজে আমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট এ নিয়ে ঘরে উপস্থিত লোকেদের মধ্যে মতভেদ শুরু হলো এবং এক পর্যায়ে ঝগড়া বিবাদ লেগে গেল তাদের মধ্যে কেউ বললেন লেখার উপকরণ এনে দাও আল্লাহ রাসুল সাল্লাহাম তোমাদেরকে এমন কিছু লেখে দেবেন যাতে তোমরা পরে আর পথ হারা হবে না এই নিয়ে কথা কাটাকাটি এবং স্বর্গ সৃষ্টি হলো এরপর বাঘবিতণ্ডা এবং মতভেদ যখন চরমে পৌঁছালো তখন রসুল্লাহ সাল্লুসাল্লাম বললেন তোমরা আমার কাছ থেকে উঠে যাও বর্ণনাকারী ওবায়দুল্লাহ বলছেন ইবনে আব্বাস সেই ঘটনা সম্পর্কে বলতেন সে এক বিরাট ক্ষতি সে এক বিরাট ক্ষতি তাদের হৈত এবং সোরগোলের কারণে আল্লাহ রসুল সাল্লু উল্লাহাম যা লিখতে চেয়েছিলেন সেটা লিখতে পারলেন না এই হচ্ছে বৃহস্পতিবারের ঘটনা সম্পর্কে বর্ণিত দুইটি হাদিস বুখারি এবং মুসলিমের বর্ণনায় হাদিস জুটি আমরা শুনলাম এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাই রাফির এশিয়ারা বিভিন্ন অপব্যাখ্যা এবং মিথ্যাচার তৈরি করেছে এই হাদিস দুটিতে কয়েকটি বিষয় লক্ষণীয় সেই লক্ষণীয় বিষয়গুলোর উপর আমরা আলোচনা করতে যাচ্ছি প্রথম পয়েন্ট রসুল্ল সাল্লাহাম কি লিখতে চেয়েছিলেন দুই নম্বর পয়েন্ট তিনি যা লিখতে চেয়েছিলেন বা জানাতে চেয়েছিলেন সেটা না জানিয়েই কি তিনি বিদায় নিয়েছেন তিন নম্বর পয়েন্ট অমর রাদিল যখন বলেছেন যে আমাদের কাছে আল্লাহর কিতাব কোরআন রয়েছে সেটাই যথেষ্ট এই মন্তব্যের বিশ্লেষণ এবং চার নম্বর পয়েন্ট মাসা আনুহু আহা জারা আল্লাহ রাসুলের কি হল তিনি কি প্রলাপ বলছেন এই কথা কে বলেছেন প্রথম পয়েন্টে আমরা যাচ্ছি যে রাসুল্লাহ সাল্লাহাম তিনি আসলে কি লিখতে চেয়েছিলেন বুখারির বর্ণনায় যে এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রসুলুল্লাহ সাল্লু আলুসাল্লাম যখন লিখতে চেয়েছিলেন এবং সেই অবস্থায় সাহাবা কেরামদের মধ্যে মতপার্থক্য হয়ে যায় তখন তিনি কোনো কিছু না লিখে সরাসরি মুখে সেটা বলেছেন এবং তিনটি বিষয়ে তাদেরকে ওসিয়ত করেছেন রাফিজে শিয়ারা এ প্রসঙ্গে বলতে চায় যে রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এখানে আলীর খেলাফত লিখে দিতে চেয়েছিলেন যদিও এই দাবির পক্ষে কোনো দলিল বা প্রমাণ নেই সন্না থেকে এই দাবির পক্ষে কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না বরং ওলামা একেরাম এর বিপরীত বিষয়ে উল্লেখ করেছেন অর্থাৎ রসুল্লাহ সাল্লাই যা লিখতে চেয়েছিলেন যদি আমরা সুন্না থেকে প্রমাণ চাই তাহলে দেখতে পাই যে তিনি আবু বকরিদ্দিকের জন্য খিলাফতের বিষয়টি লিখে দিতে চেয়েছিলেন আহলে সুনাতল জামা আতেরুল্লামা একরাম এই প্রসঙ্গেই মতামত পেশ করেছেন এবং সহি মুসলিমের হাদিসটিকে তারা দলিল হিসেবে উল্লেখ করেছেন সোহি মুসলিমের হাদিসে এসেছে আইসা রাদিলা থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাম আমাকে তার রোগ সজ্জায় ডাকলেন এবং ডেকে বললেন তোমার পিতা এবং ভাইকে ডেকে নিয়ে আসো আমি একটি পত্র লিখে দেই কেননা আমি আশঙ্কা করছি যে কোনো আশা পোষণকারী ব্যক্তি আশা করবে আর বলবে আমি শ্রেষ্ঠ ব্যক্তি অথচ আবু বকর ভিন্ন অন্য কোন ব্যক্তিকে আল্লাহ মেনে নেবেন না এবং মুসলিমরাও মেনে নেবে না সুতরাং এই হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি রাফিদ ইশিয়ারা যা দাবি করে তার সম্পূর্ণ বিপরীত বক্তব্য এখানে রয়েছে এবং ওলামা একরাম এই প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন যে এ কারণেই রসুল্ল সাল্লিয়াম পরবর্তীতে আর এই বিষয়টি লিখতে চাননি কারণ তিনি জানতেন যে আউ্বকর স্থিতিক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে খলিফা হিসেবে আল্লাহ যেভাবে মানবেন না সেভাবে মুসলিমরাও কখনও মেনে নেবে না দুই নম্বর পয়েন্ট তিনি যা লিখতে চেয়েছিলেন সেটা কি না জানিয়েই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিনা। না এর প্রসঙ্গে যদি কেউ বলে থাকে যে হ্যাঁ তিনি যা লিখতে চেয়েছিলেন সেটা না জানিয়েই বিদায় নিয়েছেন তাহলে এর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নবুয়তের মিশনের উপরে একটি মারাত্মক অপবাদ প্রদান করা হয়ে থাকে কারণ সেই কথার অর্থ হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ উল্লাসাল্লাম আল্লাহর আদেশকৃত বিষয়ে মানুষের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন ফলে তার নবুতের মিশনে ব্যর্থ হয়েছেন এটি একটি মারাত্মক অপবাদ অথচ আমরা কোরআন থেকে দেখতে পাই বিদায় হজের সময় আল্লাহ আল্লাহ আয়াত নদী করে জানিয়েছেন আল্ ওকমাল তুলা কুম দিন ইসলামা আজকের দিনে তোমাদের দিনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম বৃহস্পতিবারের সেই ঘটনার পরেও রাসুল উল্লা সাল্লাম চার দিন পর্যন্ত জীবিত ছিলেন তিনি সোমবার সকালে মৃত্যুবরণ করেছেন কাজেই যদি এটা আল্লাহর আদেশ হয়ে থাকত তাহলে তিনি কিছুতেই সাধারণ মতপার্থক্য এবং সোরগোলের কারণে সেটা প্রচার করা থেকে বিরত থাকতেন না কোরআনে আমরা দেখতে পাই আল্লাহ তার রাসুলকে নির্দেশ দিয়ে বলেছেন ইয়া ইউর রাসুল ও বাল্লিগ মাউন্া ইলাইকা মির রব্বিক হে রাসুল আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার প্রতি অবতীর্ণ হয় সেটা আপনি প্রচার করুন যদি আপনি সেটা প্রচার না করলেন ওয়া ইলাম তাফল ফাল্লাকাল্লাহ যদি আপনি সেটা প্রচার না করলেন তাহলে তো আপনি আপনার রবের পয়গাম পৌঁছাতে পারলেন না সুতরাং আল্লাহতালা কোনো কিছু আদেশ করবেন এবং রসুল্ল সাল্লাহ সাল্লাম সেই বৃহস্পতিবার ঘটনার পরেও আরও চার দিন জীবিত থাকা সত্ত্বেও সেটাকে বলবেন না বা প্রচার করবেন না এটি একটি অবান্তর কল্পনা ছাড়া আর কিছুই নয় ইবনি হাজরুল্লাহ সাল্লানী তিনিও এই বিষয়ে অনুরূপ মন্তব্য করেছেন অন্যান্য ওলামা ইকরাম বলেছেন যেহেতু সেই বিষয়টি আবু অকরা সিদ্দিকের পক্ষে খিলাফতকে লিখে দেওয়ার বিষয় ছিল এবং এই বিষয়ে রাসুল্ল সাল্লা সাল্লাম পরবর্তীতে আর লেখার প্রয়োজনীয়তা অনুভব করেননি কারণ তিনি বলেছেন আল্লাহ এবং মুসলিমরা আবু অকর ভিন্ন অন্য কোনো ব্যক্তিকে খলিফা হিসেবে মেনে নেবেন না তৃতীয় পয়েন্ট অমর ইবুল খত্তা রাদিলহু তার মন্তব্য তোমাদের কাছে আল্লাহর কিতাব রয়েছে এবং সেটাই আমাদের জন্য যথেষ্ট ওয়াইন্দা কুমুল কুরআন হাসবুনা কিতাবুল্লাহ এছাড়াও অমর ইবুল খাতাব রাইতাহু তিনি বলেছেন কাতগালা বা আলাহিল্লা রসুল সাল্লি আসলামের উপর রোগের যন্ত্রণা এখন তীব্র সেটা এখন প্রবল আকার ধারণ করেছে রাফিদেশিয়ারা এই ঘটনার কারণে অমর ইবুল খাতাবকে দোষারোপ করে এবং বলে যে তার কারণেই সেই দিন রসুল্ল্লা সাল্লি আসলাম লিখতে পারেননি অথচ অমর ইবুল খাতাব রিতোলাাহু তিনি যেটা বলেছেন তোমাদের কাছে কোরআন রয়েছে এবং সেটি যথেষ্ট এই বিষয়ে তিনি ইস্তিহাত করেছেন এবং সেই বৃহস্পতিবারের পরে পরবর্তী ঘটনা থেকে এর সত্যতা এবং সঠিকতা প্রমাণিত হয় তিনি বলেছেন কোরআন আমাদের জন্য যথেষ্ট কাজেই অন্য কোনো কিছু প্রয়োজন নেই এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম তিনিও নতুন করে কোনো উপদেশনামা বা অসিয়াত প্রদান করেননি ফলে আল্লাহ রসুলের কাজের মাধ্যমে অমর ইবুল খাতাব রহিদালের বক্তব্য সমর্থিত হয়েছে আল্লাহ সুবাহতআ আল্লাহ তিনি কোরআনে বলেছেন মাফারত নাফিল কিতা বি মিন সাই এই কোরআনে আমি কোনো কিছুই বর্ণনা করতে বাদ রাখিনি অন্যত্র আল্লাহ সুবাহ আল্লাহ আরও বলেছেন ওন আজ্ঞল না আলাইকিতুল্লিসি আমি আপনার প্রতি এমন এক কিতাব নাদিল করেছি যেখানে প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা রয়েছে চার নম্বর পয়েন্ট উপস্থিত লোকেদের মধ্যে কেউ বললেন যে আল্লাহ রসুল্লা ইসলামের কি হলো তিনি কি প্রলাপ বকছেন কি না রাফিদেশিয়ারা এখানে অন্যায়ভাবে দোষারোপ করে বলে যে এই কথা অমর ইবুল খাত্রাব রায় দিয়ে তালানহু তিনি বলেছেন অথচ হাদিসের বক্তব্য থেকে এর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না হাদিসে রয়েছে ফা কঅল তারা বললেন কিন্তু কে বলেছেন এই বিষয়ে কোনো ইঙ্গিত নেই কাজেই সেখানে সুস্পষ্ট বিষয়ের বিপরীতে শুধুমাত্র ধারণা এবং একটি অস্পষ্ট বিষয়কেই অনুসরণ করে অমর ইবুল খত্তাবকে দোষারোপ করা হচ্ছে যেটা সম্পূর্ণ অন্যায় এই বিষয়ের উপর মন্তব্য করে ইমামাল কুর্তু রাহিমাউল্লাহ তিনি বলেছেন যে হয়তোবা কোনো নমুসলিম ব্যক্তি তিনি না বুঝে সেই কথাটি বলে থাকবেন কেননা রসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লাম তিনি সর্ব সঠিক কথা বলেন তিনি কোনো অনর্থক কথা বলার মতো ব্যক্তি নন পরবর্তী সপ্তম ঘটনা আজকের পর্বের শেষ অংশ রসুল্লাহ সাল্লাহামের ওভাৎকালে আলী ইবনিয় আবিত আল ইব রাজিউল্তোলাহু তার ভূমিকা রসুল্লাহ সাল্লু আলাইস্লাম যখন ইন্তেকাল করলেন তখন তার পরিবারের যারা নিকটাত্মীয় এবং সদস্য ছিলেন তাদের মধ্যে ফাজল ইবনে আব্বাস ওসমা ইবনে জায়দ এবং আলী রাজিউল তোলাহু তার দাফন কাফুনে কাজে পুরোপুরি ব্যস্ত হয়ে যান এবং সেই কাজে তারা গ্রহণ করেন আলী রাজিউল্লাহু তিনি বর্ণনা করে বলেছেন আমি নিজ হাতে রসুল্ল সাল্লাইসাল্লামকে গোসল দিয়েছি অন্যান্য মাইয়েতের বেলায় যেমনটা দেখা যায় আল্লাহ রসুল্লাহামের বেলায় আমি তেমন কিছু দেখিনি বরং তার দেহ থেকে কেবল সুগন্ধি পেয়েছে। এরপর তিনি আরও বলেছেন আমার পিতামাতা আল্লাহ রসুলের জন্য উৎসর্গকৃত হোক জীবিত অবস্থাতেও তিনি যেমন সুন্দর ছিলেন মৃত্যুকালেও তিনি তেমনটাই ছিলেন ওসল আল্লাহুতা মাহমুদ ওয়া আলাহ আলহি ওসহি আসাল্লাম আলহামদুলিল্লাহি রবিল্লা রেইন্ডোস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ ডবল ডবু অথবা ইউটু চ্যানেল wwwyoutubecom ডলু